শ্রীগুন্ত সনর সজীব সাগৈত সাবধুত পিজন শ্রীরাধা পাগণললিত্রীখানি বঞ্ছা কল্পতরু কৃপা সিধু পতি পাবভ্যো বৈষ্ণবেমো গুবে গৌরচন্দ্রা রায়ে কৃষ্ণা কৃষ্ণভ নম নয় নমস নরঞ্চ নম দে সরস্বতী ব্যাশ তত জুদী ভে শ্রদ্ধা বিশ্বাসি জা বিপি সিদ্ধা শা অতলিতলধ হেমশলাহম সকলগুননিধানম কিগ্রগণ সকলগুণনিধান বানরান রঘুপতি প্রিভক্ত বাতো মাধবী সর্বিদ্ধিবিধ বন্দে পরস্পর প্রিয় বলোস বৃন্দাবন বিহারী লাল কী শ্রীমদ্ভাগ মহাপী বস্তি মাতা হে মুনৌ শাভুবসেহ গুড় বংশিসচ্ছুত য্র বিশ্বসৃসর্গো মনুন্যান বদসন পরম শ্রীমভাগসপ্তহকথা ইনার আচতুর্থদিস রাজাধিরাজ পরীক্ষিত মহারাজ শ্রীপাদ সুখদেব গোস্বামীর চরণে এই প্রার্থনা করিতেছেন যে হে গুরুদেব শাম্ভু মনু মহারাজের বংশের চরিত্র আপনি বিস্তার রূপেই বর্ণন করলেন এখন অন্য মনুর কথা বলুন তখন উনি বলছেন কি সুখদেবজি মনবস্মিন বতিতা সঠ কল্পে সায়ম্ভুবাদয় এই যে কথা বলা হল এই কথার প্রসঙ্গেতে ছয় মনুর চরিত্রে এসে গেছে আদ্যস্তে কথিত যত্র দেবাদি নাং সম্ভব আদিমন্য সায়ম্ভুমনিত সমস্ত দেবতারা হয়েছে আকুত্যাং দেভূত্যাংচ দুহিত্রে স্তস্য বৈমন ধর্ম ধর্মজ্ঞান উপদেশার্থং ভগবান পুত্রতামগত ধর্ম জ্ঞান এই সব জগতের জনকে উপদেশ দেবার জন্যে ভগবান মনুর পুত্ররূপে এসেছেন তারপরে দেখো যখন সৃষ্টি বিস্তৃত হচ্ছে না মনু মহারাজ নিজের পুত্র শাম্ভু তোমার উত্তানপাত বা প্রিয়ব্রত ওনাদিগকে রাজ্য দিয়ে সুনন্দায় বর্ষ শতং পদৈ কেন ভুবং স্পৃশন সুনন্দা নদীর কিনারে সবর্ষ পর্যন্ত এক চরণে অবস্থান করে তপস্যা করেছিলেন তারপর তপ্ত মানসপ ঘোর মৃদম নাহ ভারত তাকে ঈশ্বর দর্শন দিয়ে বললেন বর চাও তো সতরূপা স্বয়ম্ভূ এনারা পুত্ররূপে পাবার বর প্রার্থনা করেছিলেন তাঁদেরই জন্ম জন্ম তাঁদেরই পুত্র হয়ে ভগবান প্রকট হচ্ছেন। বলে মনু কিভাবে করেছিলেন যে ন চেতয় বিশ্বম বিশ্বম চেতয় তে যিনি সমস্ত বিশ্বকে জাগরুক করে রেখেছেন যিনি সবকে জানেন যে ঈশ্বরকে কেউ জানে না যাগর তিসমিন সমস্ত বিশ্ব শুয়ে যায় ঈশ্বরের জেগে থেকে গীতা বলছেন জানিসা সর্বভূতানাম তুষ্যাং জাগ্রতি সংযমী দুঃসাং জাগ্রতি ভূতানাম সানিসা পশ্চত মুনে যদি এইরকম বিবেকি জ্ঞানী পুরুষদের বুদ্ধি হয় তো ঈশ্বরের বুদ্ধি তো সর্বোপরি বলছেন উপরি ছপরি চলন্তি ঈশ্বর নান হয় কারণ বলছে যে দেখো ধত্তেশ্বর জন্মস্থ যথাগ্রে ঋষয় কর্মা নিহন্তে কর্ম হে তবে ইহ মানহী পুরুষা প্রায় নিহান প্রবদ্ধতি আর যারা বল বিবেকী বলেন ঈশ্বরের কোনো কর্ম নাই আর সব করেন ঈশ্বরের কোনো চেষ্টা নেই অর্থাৎ সব চেষ্টা করেন যখন যেমন পড়ে তার মধ্যে মূল কারণটা আর কি পরিত্রা সাধুনাং সাধনাং বিনাশায় দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় অসম্ভব আমি যুগে যুগে সাধু পুরুষ ভক্তিমান জনকে রক্ষা করার জন্যে দুর্জনকে সংহার করিবার জন্যে প্রতি কল্পেতেই ভগবান অবতীর্ণ হয়ে সবকে রক্ষা করেন ইতি মন্ত্র পরিষদাং এইসব মন্ত্র জপ করতে করতে কি হল ভগবান তাকে বর দিলেন তারপরে সার অচিস প্রথমে তো শ্যাম্ভু তারপরে সার মনু হলেন দ্বিতীয়তে আর এক মনন্তরে কি কি থাকে মনু থাকেন মনুর পুত্র থাকেন দেবতা থাকেন ঋষি থাকেন যক্ষ থাকেন বলে ইনাদের কার্যটা কি বলে ইনারা করেন কি মনু সৃষ্টি বাড়ায় মনুপুত্র সৃষ্টির পালন করে দেবতারা সব কর্মের ফল দেয় আর যক্ষ ঋষি তারা ধর্ম প্রচার করেন আর যক্ষ সূর্যের রথ যোজনা করেন এইভাবে জগৎযাত্রা নয়নতম সমস্ত জগতের পালন করে থাকেন তো বলছি দেখো বাদরায়ণ বলছি দেখো তত্রাপি যজ্ঞ ভগবান নষ্টাকালীন দেবা বৈধিতা বৃদ্ধি তো এইভাবে হতে হইতে তামস তরে শ্রী ভগবান গজরূপ গজম মহারাজকে রক্ষা করার জন্যে হরিরূপেতে আবির্ভাব হয়েছিলেন এই কথাটা শুনেই পরীক্ষিত মহারাজ বলছেন বাধা রানো এত তেস মিথ্যা মহে বয়ম আমরা এই কথাটা শুনতে চাই যে হরি রূপ ধারণ করে গজরাজকে কিভাবে তিনি রক্ষা করেছিলেন আর গজরাজই বা কে সুতিজি বলেন পরীক্ষিত সতু বাদরাণী প্রায়ূপবিষ্টেন কথা সুচোদিত পরীক্ষিত মহারাজের প্রার্থনাতে ঈশ্বরের যাবতী লীলা সেগুলি যেন পরীক্ষিত তোমার সুখদেবের হৃদয়ে मत प्रतित होते थे तक देखो आशित गिरिवार इति विश्रुत क्षीरदे नीमान जोजना जूत मुच्छित त्रिकूट नामे पर्वत छो परत टा ऊंचा दस योजन पर्यत ओ पर्वत तीन ट शिखर छो একটা সোনার শিখর একটা রূপার শিখর আর একটা লোহার শিখর ওই শিখরের জ্যোতি চতুর্দিককে যেন আলোকিত করে থাকছেন তার তটদেশটি সেটি মৃত্যুমন নামে একটি সুন্দর উপবন বাগিচা ছিলেন ওই বাগিচাতে ব্রহ্মার সৃষ্টিতে যত প্রকারের ফুল ফল আছে সেগুলো সব ওই বাগিচাতে ছিলেন তার মধ্যেতে একটি সুন্দর সরোবর ছিল ওই সরোবরে ওই সরবরে শ্বেত রক্ত নীলপীত চার প্রকারের সুগন্ধি কমল বিকশিত হতো। জলটি অতি নির্মল ওই জঙ্গলের পশুরা আসে জল পান করতেন বা থাকতেন মন্দ সুগন্ধ বায়ু সর্বদা প্রবাহিত হতেন এখন ওই জঙ্গলে এই গজরাজ মহারাজ নিবাস করতেন বলে এই গজরাজটি কে বলে দেখো পুরাকালে শ্রীধাম জগন্নাথ পুরীতে ইন্দ্রদুগ্ন নামে প্রসিদ্ধ রাজা ছিলেন ওই ইন্দ্রদুগ্ন মহারাজ শ্রীগিরিরাজ তোমার জগন্নাথ দেবের মন্দির আজও অলৌকিক যে মন্দির বিরাজমান আছেন ওই মন্দিরটি ইন্দ্রধ্বজময় মহারাজী ইন্দ্রদুগ্ন মহারাজী রচনা করান কার দ্বারায় বিশ্বকর্মার দ্বারায় যদি কেউ এইসব ঘটনা বিস্তার জানতে চান তো নীলাচল মহাত্ম বলে একখানা পুস্তক আছে ছোট্ট পুস্তক তার মধ্যে সব বিবরণ বহু দিয়া আছে ওই জগন্নাথের মন্দিরের পরে জগন্নাথ কীভাবে নির্মাণ হলেন তারপরে ওই জগন্নাথের ভিতরে দক্ষিণ দিকের কুক্ষিতে ভগবান শ্রীকৃষ্ণের যে নাভি তাকে নীল মাধব বলে সেই নীল মাধব আজও জগন্নাথ দেবের ভিতরে বর্তম বিরাজমান আছে और ओटी जख द्वितिया मूर्तर मध्य दें तक ही नतन कलेवर है एक दिन श्री इंद्रदूब महाराज आनंद निजे आश्रम उपवेशन कर सर्व्यापक आनंदकंद प्रजचंद्र श्री नंद नंद चरणार बिंदे मन एमन अभिनिवेश बर दिखे दृष्टि ঠিক সেই সময় অগস্ত ঋষি ঘুরতে ফিরতে ওখানে এসে উপস্থিত অগস্ত ঋষি যখন এসেছেন ভাবছেন আজ আমি ইন্দ্রদ না রাজার এখানে অতিথি হব ভোজন টোজন করবো ওখানে থাকব কিন্তু তিনি যে এলেন রাজার কোনো মানে অনুভবই হয় না যে কেউ এসেছে কেন ঈশ্বরে লীন হয়ে আছেন অগস্ত ভাবছে যে আমি এলম অতিথি আমাকে দেখো এ রাজা কিছুই বলল না নিশ্চয়ই স্তব্ধ হয়ে আছে যেমন হাতি পড়ে বসে থাকে সেরকম পেটা বসে থাকল যা তুই হাতি হয়ে যা এইভাবে সাপ দিয়ে যখন অগস্তি চলে গেলেন ওই ইন্দ্রদ্রুগ্ন মহারাজে এই গজরাজ রূপ প্রাপ্ত হয়ে গেলেন জন্ম নিতে হয় না সাপের দ্বারা উনি এই মৃত্যুমন নামে বাগিচাতে নিবাস করতেন একদিন খুব গরম পড়ছে নিজের স্ত্রী পুত্র পরিজন সকলকে সঙ্গে নিয়ে ভ্রমণ করতে করতে এই সরবরে এসে উপস্থিত হন কিন্তু যারা করুণজন দয়াধীন তিনারা নিজের দুঃখের দিকে দৃষ্টি বেশি দেয় না পরের দুঃখকে শান্ত করার জন্য চেষ্টায় থাকেন জলে এসে দাঁড়িয়ে সুর দিয়ে সুশীতল জল নিয়ে হাতনিগণকে হাতির বালকগণকে খুব পান করালেন এবং সকলকে স্নান করালেন যখন সকলের মানে তৃপ্তি হয়ে গেল তখন তিনি সেই জলে দাঁড়িয়ে জল খাচ্ছেন কিছু জল খেলেন এবং সুড়ে করে জল নিজের শরীরের উপরে ছিটকা দিতে থাকলেন কিন্তু দৈবাধীন দৈবের যে গতি কেউ বুঝতে পারে না ওই সরোবরে ছিল এক বিশাল কুম্ভীর সেই কুম্ভিরে এসে গজরাজের চরণ ধরে ফেলল কুমিরের মুখ খুব বড়ো একবারে পা টাকা এমনভাবে ধরেছে ধরে কুমির মনে করছে যে একে ট্রেনে আমি নিয়ে যাব জলের ভিতরে তো জলে আরও যে মৎস আছে কাছু আছে অন্য অন্য আবার কুমির টুমির বালক আছে তারা সব মহা উৎসব করে খাবে তার মনের তো এই ভাবনা গজরাজ ভাবছে আমার পায়ে একটা জলের ক্রীড়া ধরল একে ট্রেনে নিয়ে যাবো এইভাবে টানছেন জলের দিকে এখন গজরাজ মহাবিপদে পড়েছেন কে রক্ষা করবে তার যে পরিজন ছিল তারা একদিন দুদিন পর্যন্ত তাকে জলের থেকে মুক্ত করার জন্য খুব কৌশিশ করলেন পার্শনিক গ্রাহ সাহায্য করলেন যাতে এই থেকে বেরিয়ে আসতে পারে কিন্তু যখন হল না তখন কি করলেন সব ছেড়ে ছুঁড়ে দিয়ে বনে চলে গেলেন এই সমস্ত জগৎটাও তাই তাই ছেলে হোক পত্নী হোক পতি হোক কেউ হোক যখন নিজে বিপদে পড়বে তখন ওই কিছু অল্প স্বল্প সাহায্য করার চেষ্টা লোক করবে তবে যখন দেখছি কিছু হচ্ছে না সব নিজের নিজের মতলবে চলে যাবে যে যা করবে তাকে নিজের ভোগ নিজেকেই করতে হবে অন্য লোক কেউ করবে না যখন সবাই চলে গেল একলা গজরাজ থাকলেন এখন গজরাজ ভাবছে আমি উপর নিয়ে যাব উনি ভাবছে জলে নিয়ে যাব এই দুজনে পরস্পরের যে টানাটানি হচ্ছে হইতে হইতে দিন ব্যতীত হয়ে গেল দেখো যখন দিন হয়ে গেল এধারে হল কি বিপরীত হাতি হলো জল স্থলচর আর কুমির হল জলচর হাতি জলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্লান্ত হয়ে পড়লেন আর কুমির তো জলেই থাকে সে তো আনন্দে থাকলেন আবার হাতি তার ভোজন আদি কিছুই মিলছে না তবে বিচারই ক্ষীণ হয়ে যাচ্ছে আর যে কুমির সে জলে আছে আবার যখনই ভোগ লাগছে ভালো করে কামড়াচ্ছেন চরণটা তো তার রক্ত সে মুখ ভরি যায় সে আপনি খুব হাতির রক্ত পান করে খুব পুষ্ট হচ্ছে তো হাতির শক্তি ক্ষীণ হতে থাকল এবং মানে কুমিরের শক্তি বৃদ্ধি হতে থাকল তেই অবস্থা তারপরে এখন কি করবে ও কুমিরে টানতে টানতে হাতিকে প্রায় গলা গলা জল পর্যন্ত নিয়ে গেলেন তখন হাতি ভাবছেন আর আমার কেউ নাই এই আমার প্রাণ মহা সংকটে পড়েছে কে আমায় রক্ষা করবেন এভাবে যখন চিন্তা করছেন তখন ওই গজরের কোন দিকে না যেয়ে পূর্বকালের উপাসনার ফলে তার মনটি সিধি গোবিন্দের দিকে ধাবিত হল এবং সেভাবে কি প্রার্থনা করছেন হে গোবি রখ শরণ অব তো জীবন হে হে গোবি রখ এই যে আওয়াজটা এটা ওর অন্তর থেকে শ্রদ্ধার সহিত যখন মুখ দিয়ে বেড়াচ্ছে আর দিকে তার লক্ষ্য নেই কিন্তু এই আওয়াজটি সিধা ঈশ্বরের কানে যাই পৌঁছেছে কোনো দেবতা কেউ এলো না তখন শ্রী গোবিন্দ বলছেন গরুকে গরু সত্তর চলো সত্তর চলো মৃত্যু মন্ন বাগিচায় যেতে হবে এখনই চলো এখন গরুজি তৈরি হয়ে গেলেন গরুে আরোহণ করে যখন ঈশ্বর চলছেন বলছো গরুড় আজ তুমি এত ধীর কেনে চলছো বল প্রভু বলেন কি আমি তো মনের থেকে অতি বেগে চলছি বলে তুমি আসতে থাকবে গরুড় ছেড়ে দিয়ে মন এমনভাবে ধাবিত হলেন বলে মনে থেকে কটিগুলো বেগে চলার শক্তি প্রভুর আছেন যেমনি আকাশ মার্গ এসেছেন অমনি গজরাজের দৃষ্টি পড়েছে হরির দিকে ভাবছেন আহা প্রভু তো আগমন করছে কিন্তু আমি কত বড় কর্মহীন আমি প্রভুকে যে একটা দণ্ডবোধ করবো কিছু দিয়ে অভ্যর্থনা করব তার তো আমার সামর্থ্য চিন্তা করতে করতে সামনে একটা পুষ্প দেখলেন সুর দিয়ে পুষ্পটাকে ভেঙে তুললেন তুলে শ্রী কৃষ্ণায়নম এইভাবে যখন ওই পুষ্পটা ওপর দিকে ছুঁড়ে দিয়েছেন ভগবান দেখছো বা এই তো আমার মহিমা গেল যদি এই পুষ্প জলে পড়ে যায় তাহলে তো আমার সব কথাই মিথ্যা হয়ে যাবে এখানে আমি বলেছি পত্রম পুষ্পং ফলং তোয়ংে ভক্তা প্রযচ্ছতী তদহং ভক্ত উপহৃত অস্নামী প্রজতা আত্মনম আমি সাবধানে ভক্তের দত্তবস্তু গ্রহণ করি এমন বেগে এলেন ওই পুষ্পটাকে উপর থেকে নিচে আসতে না দিয়ে বাঁ হাতে করে ঝর ধরে নিলেন পুষ্পটি স্বীকার করলেন বা কানে সেই পুষ্পকে গুঁজে নিলেন এখানে দেখছেন যে তো বিপদ তখন করলেন কি বাঁ হাতে গজরাজকে ধরে একটা এমন ঝটকা দিলেন যে গজরাজ আর ওই কুমির দুজনকে পাড়ের মধ্যে আর সিধা হাতে আছে চক্র সেই চক্রকে এমনভাবে চালালেন যে কুমিরটার গলাটা কেটে গেল আর মগ মানে গজরাজের পাটা মুক্ত হয়ে গেল অমনি গজরাজ আলাদা হয়ে গেলেন যে কুমির ছিল से हुहु नामे गंधर्व ऋषि सापे कई देह त्यागे हुहु गंधर्व रूपटी प्राप्त हुए गंधरव्य लोके चले गलर जे गजराज गोविंदे स्पर्श पे ये हाथी स्वरूप ये हाथी स्वरूप के त्याग कर दिव्य शंख चक्रगदा पद्मधारी सुंदर भगव पार्षद रूप के प्राप्त हिलें তারপরে তিনি স্তব্ভতি করলেন গোবিন্দ তেনাকে বলছেন দেখো আজের থেকে যে চো তাঞ্চ মাঞ্চ ইদং সরব যারা তোমাকে আমাকে বা এই সরোবরকে চিন্তা করবে তাদেরও তোমার যেমন আমার প্রতি ভাবনা তেমনি তাদেরও ভাবনাটি হবে এবং আমার কৃপা তারাও লাভ করবে এইভাবে যখন আদেশ করলে সেই দিনের থেকে ওই স্থানটি মহান তীর্থ হইল তদা দেবর্ষিগন্ধরীব ব্রহ্মেশান পুরো গা মুচু কুসমসারং সংসন্তু কর্মত ধরে ওই স্থানে দেবতারা গন্ধরীবরা ঋষিরা পুষ্প বর্ষা চতুর্দিকে বলো ভক্তবাশল ভগবান কি জয় জয়কার দিতে থাকলেন শ্রী সুখদেবজি বললেন এই রাজ সুখদেবজি বলছেন রাজন উদিত মত্তে হরে কর্মাঘনাসনম গজেন্দ্র মক্ষণম পুণ্যম রৈবত তন্তরম শেণু যে গজরাজের যে মুক্তি হয়েছিল এই রূপে তার ঘটনা বললাম এখন পঞ্চম রৈবত নাম পঞ্চমেতে রৈবত নামে মনু হয়েছিল তাতে বলি বৃন্দা দ্বয়স্তেশ্ব সুতা হার্জুন পূর্বকা বলে তাতে বলি বৃন্দাদি এইসব তাঁর সুত্র পুত্র হয়েছিলেন বিভূর ইন্দ্র সুরগণা রাজন ভূত রয়াদ এই যেমন পূর্বে বলা হলো মনো মনপুত্র তখন রাজা পরীক্ষিত বলছেন বলি বলির কাছে গোবিন্দ ভিক্ষা করতে গেছিলেন এ কথা যথাভগবতা ব্রহ্ম মথিত নয় দেখুন ভগবান তারপরে কোন মন্ন ষষ্ঠ চাক্ষুষ ও পুত্র চাক্ষুষ ও নাম ওই মনু ষষ্ঠেতে চাক্ষুষ মনু হল তারপরে মুত্র বৈরাজন বিশ্ব বীরকদয় ত্রাপি দেব সম্ভুত বৈরাজেশ্যা ভগৎসুত অজিত ও নাম ভগবান অংশে অংশে ন জগতপতি ওই চাক্ষুষ মন্যন্তরে ভগবান অজিত রূপ ধারণ করেছিলেন তাতে করলেন কি পয়োধিং জ্ন নির্মচ্ছ সুরাণাং সাধিতা সুধা ক্ষীর সমুদ্রকে মন্থন করে দেবতাদিকে অমৃত পান করাই ছিলেন ভ্রমাণ অম্বসী ধৃত কূর্ণরূপেণ মন্দর যখন ওই সমুদ্র মন্থনের সময় মন্দরাচল পর্বতটি ঘুচ্ছে জলে চলে যাবে সেই মন্দরাচল পর্বতকেও যিনি নিজের পৃষ্ঠে ধারণ করেছেন রাজা পরীক্ষিত বলে যথা ভগবতা ব্রহ্ম মথিত ক্ষীর সাগর প্রভু এই ক্ষীর সাগরকে যেভাবে প্রভু মন্থন করেছেন কৃপা করে সেই কথাটি বর্ণন বর্ণন করুন যথামৃতঙ্ সুরই প্রাপ্তম দেবতারা অমৃত পেল দানবরা পেল না তে এই ঘটনাটা কিভাবে হয়েছে আপনি কৃপা করে বলুন তো সুখদেবজি বলছেন যদা যুদ্ধে সুরের দেবা বাধ্যমানা সীতা ধৈ যখন যুদ্ধেতে দানবদের বাণেতে ব্যাকুল হয়ে সমস্ত দেবতারা একেবারে চলে গেল গতাসাব নিপতিতা নতৃষ্টের অন ভূয়স তাদের উৎসব সব নষ্ট হয়ে গেল একটা চিন্তা করে দেখুন দানবরা প্রায় করে চিরদিনই শক্তিশালী বেশি দানবদিককে জিততে দেবতারা বহু দু চারবারে জিতেছেন নাই তো প্রায় হেরেই যায় যখন হেরে যায় তখনই গোবিন্দের স্মরণ ছাড়া তাদের আর কোনো উপায় নাই যখনই তারা স্মরণাপন্ন হয় তখনই তাদের রক্ষা শ্রী গোবিন্দই করে থাকেন তারপরে হল কি একদিনের ঘটা যদা দুর্বা শাসাত সেন্দ্রা লোকাস্ত্র নৃপ নিঃশৃত চাভবত যখন দুর্বা সারিষি দেবতাদিকে শ্রাপ দিয়েছিলেন বলে দুর্বাশা ঋষি দেবতাদিকে সাপ কেন দিলেন বলে একদিনের কথা দুর্ভাষা ঋষি ভাবলেন বহুত দিন হল প্রভুর দর্শন পায় না আজ প্রভুর দর্শন করে আস এই মনে করে মহাযোগেশ্বর মহামুনি দুর্বাসা মহান তপস্বী বৈকুণ্ঠ ধামে চলে গেলেন যখন গেলেন প্রভু দর্শন করলেন চরণে প্রণাম করলেন প্রভু তাকে স্বাগত করলেন রাজি খুশির কুশল সম্বাদলেন তারপরে ভাবছেন এই দুর্বাশাকে আমি কী দিয়ে স্বাগত করব তো ভগবানের গলাতে পুষ্পের মালা ছিল সে মালাটি খুলে দুর্বাষা ঋষিকে দিলেন এখন মালাটি দুর্বাশা ঋসম্ভ্রমের সহিত নিয়ে নিজের গলায় পড়লেন তারপরে অনেকক্ষণ দর্শন দর্শন করে বলছেন প্রভু এখন আমি তপবনে যেতে ইচ্ছুক বলে ভাই যাও গোবিন্দের কাছে বিদায় নিয়ে যখন দুর্ভাষা জি নিজের তপবনে যাবেন চলতে চলতে ভাবছেন যে এদিকে তো বহুত কমেই আশা হয় তো দেবরাজ ইন্দ্র ইন্দ্রতমার শিষ্য হয় অতএব মানে এমনি শিষ্য শিক্ষা শিষ্য তো তাদের দেবগুরু তো বৃহস্পতি তো বলছে তাহলে একবার ইন্দ্রকেও দেখে যায় এই মনে করে ইন্দ্রের পুরীর দিকে চললেন দুর্বাশা আর সেই সময় দেবরাজ ইন্দ্র ঐরাবত হাতিতে বসে আর যাচ্ছেন নন্দন বনের দিকে ভ্রমণ করতে রাস্তায় মিলে গেল অমনি হাতির থেকে নেমে দুর্বাসার চরণে দেবেন্দ্র প্রণাম করলেন দুর্বাশা বড় খুশি দুর্বাশা ভাবলেন যে এত বহুত পরে শিষ্য মিলল থেকে আমি কি দি তো গলায় যে পুষ্পের মালাটি ছিল মালাটি খুলে ইন্দ্রের হাতে দিয়ে দিলেন ইন্দ্র হাতে মালাটি নিলেন তারপরে বলছি প্রভু চলুন ভবনে বল তুমি যাচ্ছ বনে ঘুরতে আর আমি যাচ্ছি তপবনে অতএব এখানে মিলন হয়ে গেল আর ঘরে যাওয়ার দরকার নাই, তুমি তোমার কাজ করো আমি আমার কাজ করি যেমন আপনার ইচ্ছা এই বলে তারপরে ইন্দ্র চাপিয়ে গেলেন হাতির উপরে মুনিরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন ওর মালাটা গলায় না পরে হাতির মাথায় ধরে দিল যেমনি মালাটা হাতির মাথায় ধরে দিলেন হাতি মনে করছে বোধহয় আমাকে কোনো ভালো জিনিস দিল খাবার টাবার জিনিস দিল সূর্য বাহন আর আমাকে একটা সুখা মালা দিল এত অপমান গুসা করে মালাটা নিজে দিয়ে পা দিয়ে মেরে দিয়েছি আর দুর্বাসা দেখতে দেখতে দুর্বাসার ক্রোধের সীমা নেই কি আমার ইষ্ট আমার প্রভুর প্রসাদীর এইরকম অপমান এত বড় অহংকারে তিলোকের রাজ্য পেয়েছি বলে যা বেটা তুই নিঃশ্রী কাপ শ্রীহীন হয়ে যা এরকম সাপ দিয়ে দিলেন শ্রী মানে শোভা শ্রী মানে সম্পত্তি শ্রী মানে ধন এই সকলের থেকে রোহিত হয়ে গেল সব দানব রাজেন্দ্র ছিনাছি করে নিলে বেচারির কোথাও থাকার খাওয়ার পর্যন্ত জায়গা নাই এই দুরাবস্থা হয় তো এই শিক্ষাটা আমাদের তোমাদের সবার জন্য যদি প্রভুর প্রসাদ হয় তার যদি অবহেলা করো তো দোষ পড়বে অতএব প্রভুর প্রসাদকে সর্বদা স্বাগত করে শিরধার্যভাবে গ্রহণ করা উচিত বলছেন শুষ্কং পর্য শবা পিনিতংবা দূর দেশত প্রাপ্ত মাত্রেন না নাত্র কাল বিচার প্রভুর প্রসাদ পাওয়া মাত্র স্বীকার করতে হয় এখন কি করবে সব দেবতা ব্যাকুল হয়ে ব্রহ্মানঙ্গ ব্রহ্মা বলে আমার দ্বারা কিছু হবে না শিবের কাছে গুলো আমার দ্বারা কিছু হবে না বলে তোরা চলো চলো তো ক্ষীর সমুদ্রে তটে গিয়ে সব দেবতা ব্রহ্মা মহাদের সকলে যে কি করছেন বলছেন অবিক্রিয়ম সত্যম অনন্তম আদ্যম গুহাশয় নিষ্কল অপ্রতর্ক মনোগ্রজান বচসা নিুক্তম নম মহে দেবরেনম বলে দেখো যার কোনো ক্রিয়া নাই যিনি সত্য যিনি আদি যিনি ঘট ঘট নেবাসী যার তেজকে দেখতে পারে না মনের থেকে অধিক বেগে যিনি চলেন বাণীর দ্বারা যার মহিমা বর্ণন করা যায় না সেই আদিদেব তার শ্রীচরণে আমাদের বারম্বার প্রণাম এই বলে সব দেবতা যখন স্তব করতে থাকলেন ভগবান বলছেন হন্ত ব্রাহ্মণ অহো শ্ভ হে দেবা ম ভাষিতম শ্রীণুতা বহিতা সর্বে শ্রেয়বশাত যথাসুরা বলে হে হন্ত ব্রহ্মণ ব্রহ্মী ওর বলছে অহো শম্ভু হে শিবজি হে দেবা সব দেবতাদিকে বলছে দেবা মম ভা শিব মম ভাসিতম আমি কি বলছি শুন যাতে তোমাদের মহামঙ্গল হবে বলে দেখো সমুদ্র জাত দানব দ্বৈতাবৎসন্ধির বিধি হতাম যতক্ষণ পর্যন্ত না নিজের কার্য সিদ্ধি হয় ততদিন অরয়পিহী সন্ধেহা সতী কার্যার্থ গৌরবে যদি দুশ্মনও হয় শত্রুও হয় তার সঙ্গ মিত্রতা করতে সন্ধি করতে হয় তাহলে কেন কাজ যদি হাসিল করতে হয় অতএব স্বার্য সাধেদ কার্য ধ্বংস হই মূর্খতা যখন কোনো কাজ পড়ে তখন সে কাজটি যে কোনোভাবে সফল হবে তার চেষ্টা করা উচিত তো সমুদ্র মন্থন করতে হলে দেবতাদের শক্তি তো হবে না আর দানবদের শক্তি তো হবে না দুই শক্তি একত্রিত হয়ে যদি মন্থন করো তাহলে হবে কি ওই সমুদ্রের থেকে বহু জিনিস উৎপন্ন হবে লোভ কার্য অনবস্তাত্র দেখো কোনো জিনিস দেখে লোভ করো না লোভে পাপ পাপে মৃত্যু লোভ করতে দিয়ে নেবে শেষ আর দেখো ভবিষ্যতে কি হবে না দেবতাগণকে অমৃত মিলবে দানবগণ বঞ্চিত হয়ে যাবে অতএব এই আমি যে বলেছি এ কথা কাহু বলবে না কেন গোপনে সব সিদ্ধ হয় অতএব এই চেষ্টা করো তো কি করতে হবে আগেই মন্দরা পর্বতকে কাল যে বলা হলো না পূর্ব দিকে মন্দার পর্বত সময়ের নিচে বল মন্দর পর্বতকে নিয়ে এসো আর ফলের ভাগ দিব বলে বাসুকি নাককে নিয়ে এসো বাসুকি নাককে দড়ি করম মন্দর পার্বতকে রেই করম মথনি আর সহায় নয়া দেওয়া আমি তোমাদের সাহায্য করবো এই বলে ভগবান অন্তর্ধান হয়ে গেলেন ব্রহ্মাজি শিবজি বলে ভাই প্রভু যা বললেন তাই করো এই বলে যে উনারাও শশ চলে গেলেন দেবরাজ ইন্দ্র দুচারজন সঙ্গে নিয়ে বলি মহারাজের রাজধানীতে উপস্থিত অন্য অন্য বিশ্বপর্বা প্রভৃতি বড় বড় তারা দেখছে এই শত্রু আমাদের ঘরে আক্রমণ করছে আমাদের ঘরে চড়াই করতে এসেছে পরে চলো চলো বলে এদিকে মারির পিটে ভাগা দেওয়া হোক ইন্দ্র আমাদের পুরীতে চড়াই করছে বলে কত সৈন্য আছে বলে দু চারটি কত বলে হাতিয়ার আছে বলে একটাও নেই বলে যদি চড়াই করতে আসবে তো নিরস্ত্র হয়ে কেউ আসত না অবশ্য কোনো সংবাদ নিয়ে আসছে চলো ঠিক কেন আমি তো একটা রাজ্যের রাজা আর তিনি তিন লোকের রাজা অথব তার মর্যাদা দিয়ে আনতে হবে বলি মহারাজ নিজেই গেলেন যে ইন্দ্রকে বলে আসন আসুন স্বাগত করে নিয়ে এলেন শুক্রাচার্য যদি সবসে উঁচা সিংহাসনে বসে আছেন সেখানে ইন্দ্রের জন্য সিংহাসন দিলেন এক সিংহাসনে বলি মহারাজ বসলেন সব দেবতারা বসলেন দৌনবরা বসলেন তাহলে এবার বলুন ইন্দ্র করলেন কি এসে শুক্রাচার্যের চরণে দণ্ডবোধ করে তারপর বলছেন এবার আপনার কি কার্যে আপনি এসেছেন কৃপা করে বলুন তখন ইন্দ্র বলছেন দেখো ভাই আমরা দেবতা আর দানব আমরা দূর সম্বন্ধের নই সত্য মা আমাদের পৃথক পৃথক কিন্তু তারাও তো ভগ্নি ভগ্নি আর বাপ এক কশ্যপ ঋষির সন্তান তোমরাও কশ্যপ ঋষির সন্তান আমরাও অত ভাইয়ে ভাইয়ে কোনো সময় কলহ কোনো সময় মিত্রতা ই তো হতেই থাকে আর বরাবর হয়ে আসছে আগো হবে এখনও চলছে এ কোনো বিশেষ বড় কথা নয় কিন্তু এই যে মৃত্যু হয়ে যায় তোমাদের মরণ হয়ে যায় আমাদের মরণ হয়ে যায় এইটাই দুঃখের বিষয় অতএব যদি আমরা সমুদ্র মন্থন করে অমৃত বের করতে পারি ভগবান বলেছেন যে অমৃত বেরাবে ওই অমৃত যে খাবে সে আর মরবে না সে অমর হয়ে যাবে অতএব এই কাজের জন্য। আমি আপনার কাছেছি এক দেবশক্তি তো হবে না দানব শক্তি হবে না শুক্রাচার্য বলছেন যে আচ্ছা এই অমৃত বন্টন করবে কে আগেই তো বলছেন এটা আপনার উপরে ভার আপনি যা বিধান করবেন তাই হবে আচ্ছা সব দানবরা গুরুদেবের দিকে দেখছেন শুক্রাচার্যের দিকে বলছে এ কথা তো কোনো খারাপ নয় ভালোই কথা যাও তোমরা তখন সব দেবতারা দানবরা আলিঙ্গন করে কোলাকুলি করে ভাই ভাইয়ের মতন মিত্রতা করে বলে চলো পূর্বে যেটি হবে কোথায় মন্দরাচল পর্বত এখন মন্দরাচল পর্বতে যে দেবতা করে পর্বতকে উঠায় নিলেন উঠায় বলে ভাইকে নিয়ে যাওয়া হবে কেমন করে এখন এই দৃষ্টান্ত কি দিয়ে মানুষকে বোঝানো যায় ছোট্ট ছোট যেমন চেটি পিপড়া লাল লাল ছোটো ছোটো পিঁপড়া তারা যদি একটা রুটির ছিলকাকে রুটির ছিলাটা ছিলকাটা কত বড় হয় চারদিকে হাজার হাজার পিঁপড়া লেগে আর ধীরে ধীরে ধীরে ধীরে টানে টানে নিয়ে যায় তেমনি সব দেবতারা দানবরাও পর্বতকে নিয়ে খুব ধীরে ধীরে আস্তে আস্তে আস্তে আস্তে নিয়ে যাচ্ছেন তো ওই উত্তরাখণ্ডের মেরুবন্দরের থেকে সমুদ্র পর্যন্ত নিয়ে যাওয়া কত বড় কাজ তারপর হয়েছে কি মানে যদি একজন হয় তার ব্যালেন্স ঠিক থাকে আর এরা বলছে কেউ ভালো শক্তি দিয়ে ধরছে কেউ হালকা দিয়ে ধরছে এরকম ধরতে ধরতে কেউ হালকা করে ধরেছে পর্বতটা পড়ে গেল তার নিচে যে দেবতা ছিল যে দানব ছিল শ্রী গোবিন্দায় নম নম সব দাবা পরে সাহা সবার গালে হাত দিয়ে চোখে জল পড়ছে গালে হাত দিয়ে বসে আসবো এ দুষ্কর কর্ম এত এই পর্বতকে যদি নিয়ে যা যাওয়ার পূর্বে এইসব ঘটনা হয় তো পর্বত কি করে মন্থন হবে বড় বিপদ এইসব চিন্তা করে উদাস হয়ে গেল এমন সময় গরু মেয়ে সবারই হয়ে আনন্দ খন্দ ব্রজচন্দ্র নারায়ণ রূপে তাঁদের সান্নিধ্যে দর্শন দেন কেন দেখে দেবতারা তো প্রণাম করলেন দানবরা কেউ প্রণাম করল কেউ করল না তখন বল আচ্ছা তোমাদের এরকম চিন্তা চিন্তা নেই করলেন কি বা হাতে করে পর্বতটা সবাই দেখছেন গরুরের পিঠে আর যারা সব মারা গেছিল তাদের কি দৃষ্টি দ্বারা সকলকে সজীব করে দিলেন তাদের শরীর কোথাও ব্যথাও নেই তখন বলতেন ভগবান কি জয় দেবতা দানা প্রভু কি দিতে দিতে হ্যাঁ গরুের পিছিয়ে পিছিয়ে সব চললেন গরুর পিছিয়ে যাই যখন গরু দাঁড়াই গেলেন ভগবান হাতে করে পর্বতটাকে ধরে গরুের পিঠের থেকে গরুজি আত্মিক্ষেত বলে প্রভু আপনি তো মহামতলবি আপনি তো পুরা মতলব বলে কেন বলে এখন এখানে অমৃত উৎপন্ন হবে আর আগেই কিন্তু তুমি যদি এখানে থাকো দড়ি বাসুকি না সে আসবে না কেন সাপে আর গরুড়ে বিরোধ সাপকে দেখলে গরুর ভয় পায় এই গরুর যায় আর গরুরকে দেখলে সাপ ভয় পায় অতএব তুমি থাকলে বাসুকি নাগ আসবে না অত ভাই তুমি চলে যাও বলে আচ্ছা জয় হোক যেমন আপনার আদেশ গরুজি চলে গেলেন তারপরে দেবতারা যে বাসুকি নাগকে বলছেন মহারাজ কৃপা করে চলুন বলে কোথায় বল সমুদ্র মন্থন হবে বলে বা আমার তো সব হাড় ফাড় সব ভেঙে যাবে আর তোমরা খাবে অমৃত বলে না না অমৃত আপনাকেও মিলবে এই বলে যখন নিয়ে এলেন তখন বাসুকিনাগ গেলেন। তাতে একটা দুটা লোপেটে দিয়ে আর দাঁড়িয়েছে ভগবান করলেন কি যে আগে সাপের আগে মাথা টাইপ করে তার সঙ্গে সব দেবতলা দেখিয়ে শুনে বলছে নগৃহ পুচ্ছম অহে রঙ্গমঙ্গলম দেখো আমরা এই মানে নগৃহিম বয়ং পুচ্ছম অহে রঙ্গমঙ্গলম সাপের পুচটাই অমঙ্গল সূত সমাধ্যয় সম্পন্ন প্রখ্যা জন্ম কর্মী আমরা সব বেদ ইতিহাস পড়িয়া আছি আর আমরা বড় কোশের সন্তান পুঁছ ধরব না ধরব না ভগবান আসতে থাকলে এখন বাসুকিনাগে যে বিষ উগারে তখন কে আসতে ভগবান বলছো আচ্ছা ভাই তোমরাই বড় আমরা ছোট দেখো যারা অহংকার করবে বড় হবে তারা দুঃখেই পাবে আর যারা দিন দিন হবে কেন এই বলছেন যে দৈন্য নতা দুই ভক্তির সহায় যত দীনতা হবে যত সহনশক্তি হবে ততই ভক্তি বাড়বে ভগবান সবকে নিয়ে বাসুক নাগের পুঁছের দিকে চলে গেলেন আর দানবরা সে মুখের দিকে ধরলেন ধরে তারপরে ধীরে ধীরে ধীরে ধীরে ওই পর্বতটাকে যখন সমুদ্রে ফেলল তখন হল কি একবারে অথাও জল অথাও সমুদ্র সে একবারে চলে গেল বড় বড়ো দানব বড় বড়ো দৈত্য দেবতা তারা আক্রমণ করে ধরছেন যে এরকম আটকাবো যাতে জল ডুবে না যায় কিন্তু কারো দাঁড়াই হলো না একবারে জল ডুবেই গেল সকলের মুখ সুখে এখন কি হবে উপায় তখন হরি। সব মায়া সব উপায়ে যিনি জানেন বলছেন স যোজন বিস্তৃত একশো যোজন চারশো কোষ লম্বা চারশো কোষ চৌড়া এইরকম একটা বিশাল কচ্ছপের রূপ ধারণ করে উনি খুরখুরায় করতে করতে জলের মধ্যে ঢুগলেন আর কাছুয়া তারা মাটিতে তখন দেবতারা একদিকে দানবরা একদিকে সমুদ্রকে যখন ঘুরাতে যাচ্ছে ওই মন্দরা পর্বতকে তো যেমন কেউ যদি মাঠা চালায় তো উপরে যদি রশি আটকা না থাকে তেসগিল উড়কিবে না তেজগিন উড়কিবে সেরকম পর্বতটা কখন ঈদে চলে যাচ্ছে কখন ঈদকে চলে গাড়ি যে বাঁচবে তার তখন ভগবান অজিত রূপ ধারণ করে হাজারো ভুজা দিয়ে এই রকমভাবে পর্বতটাকে ধরে রাখলেন নিচে তো পিঠের উপরে রাখলেন উপরে এরকম ধরে রাখিলেন তারপরে যখন টানাটানি তো কিছুই উৎপন্ন হচ্ছে না কখনো দেবতারা জোর লাগা তো কখনো দানবরা জোর লাগায় তখন ভগবান বলছে ভাই দেখো তোমরা বহুদের থেকে চেষ্টা করছো যদি তোমরা আদেশ করো তো আমি একটু দেখি তোমরা একটু বিশ্রাম করো বললো তুমি একলা এ এ কী করে হবে বলো না এ কোনো কথা নাই ব্রজে যখন আমি লীলা করেছিলাম তখন আমার মা দই তো। তখন মা কোনো কাজে গেলে আমি ধরে বেশ করি একটু টানা টানি করত তা আমার একটু অভ্যাস আছে আমি দেখি একটু চেষ্টা করি তখন তারা ছেড়ে দিলেন এক হাতে এর পূর্বে ওই বাসুক নাগের যে মুখ দিয়ে বিষ বেরিয়েছে ওই বিষেতে দানবগুলা সব কালো হয়ে গেল বিক মানে তাদের জ্বালা এবং বিকরাল ভাব হয়ে গেল তখন করলেন কি ওনারা সব ছেড়ে দিয়ে ছেড়ে দিয়ে পড়ে গেছে ছেলে ছেড়ে দিয়ে চলে গেছে এক হাতে পুঁছটা এক হাতে মাথাটা ধরিয়ে ঘর ঘর ঘর এমনভাবে চালাচ্ছেন যেমন হাতি হাতিকে ঘুরায় জোরে যখন চলছে আহা সুখদেবজি মহারাজ সেই অপূর্ব সোভা পিতর ধারী সর্বাঙ্গে মায়ের রচিত যে সিঙ্গার সেটি শোভায়মান হচ্ছে আর কেশগুলি কখন ঈদগে উড়ছে কখন ঈদগে উঠছে বনমালাটা দিকে উড়ছে এদিকে উড়ছে কি অপূর্ব সোভা যে দর্শন পাচ্ছে সেই সেই সৌন্দর্যেতেই ডুবে যাচ্ছে এই ভাবে যখন দর্শন হচ্ছে এদিকে হলেও কি হইতে হইতে মহান সমুদ্রের জলেতে বিষ উৎপন্ন হয়ে গেল বললো বিষ হ্যাঁ বলল সেটা সেটার লক্ষণ কিরকম নীলা নীলা জলের মতন তার তেজ কি না আকাশে যদি কোনো পক্ষে উড়ে যাচ্ছে সেও বিষের গরলের তেজে ওই সমুদ্রে পড়ে যাচ্ছে যেদিকে হওয়া যাচ্ছে সেদিকে আর কেউ দাঁড়াতে পারছে না সব উৎসাহ পড়ে যাচ্ছে ভয়ঙ্কর বিপদ বলে তো সৃষ্টি সংহার হয়ে যাবে এর থেকে কি করে বাঁচা যায় ভগবান চুপ দাঁড়িয়ে গেলেন আর বলে দিলেন যে যদি বাঁচার উপায় চাও তো ভোলেনাথ শিবজির আরাধনা করো তখন সব দেবতার দানব তারা ভোলেনাথ শিবজির প্রার্থনা করতে থাকলেন কি বলছেন দেব দেব মহাদেব ভূতাত্মন ভূত ভাবন পাত্রাহী নরণা পণ্নাং ত্রৈলক্যহনাথ বিষাত বলে হে দেব দেব, হে মহাদেব হে ভূতাত্মন হে ভূত ভাবন ন ত্রাহী আমাদের রক্ষা করো। এই তিন লোক এখন বিষেতে দগ্ধ হয়ে যাচ্ছে আপনি ছাড়া আমাদের রক্ষক আর জগতে কাউকে দেখা যাচ্ছে না এইভাবে যখন তিনি খুব প্রার্থনা করলেন আর করিল পার্বতের চটিতে বসে আছেন ভোলেনাথজি মা পার্বতীয় সঙ্গেই বসে আছেন বাঁদিকে তো মহাদেব হাসতে হাসতে বলছে ও ভবান্য কে ভবানী দেখো দেখো ওই সমুদ্র মন্থন করতে করতে হালাহাল বিষ উৎপন্ন হয়েছে ওই বিষের তেজে সকলেই মানে একবারে কাবু হয়ে গেছে কেউ আর কিছু করতে পারছে না এখন আমাকে প্রার্থনা করছে তুমি যদি বলো তা আমি যাই আর বিষ করে যাই এমন কোন মহিলা হবে যে নিজের পতিকে বলবে যাও বিষ খেল পার্বতী মা সে তো বলতে পারছেন না পার্বতী মা চিন্তা করছেন যে আমার প্রভুর শক্তি কত আরও বিষের শক্তি কত যখন তিনি চিন্তা করে জানতে পারলেন যে আমার প্রভুর একটা রুয়া পর্যন্ত নষ্ট করা শক্তি ওই বিষয়ের নাই এটা জেনে তিনি কোনো উত্তর দিলেন না চুপ করে থাকলেন এতে কি হয় মৌনম সম্মতি লক্ষণম ভোলেনাথ দেখলেন যে পার্বতী যখন কিছু বলছে নাই তখন এর কোনো আপত্তি নাই উনি চললেন মহাজোগেশ্বর এমনি করে জলের উপরে হাতটা ফিরিয়ে রকম হাতে গর যত বিষ ছিল একবারে এক খরচের মধ্যে ভরে নিলেন অঞ্জলির মধ্যে নিয়ে আর যখন এইভাবে পান করতে লাগলেন তো নখের মানে আঙ্গুলের ছেঁদা দিয়ে দু ফোঁটা যে পড়ে গেছিল সেগুলা সাপ বিচ্ছু চেটেছে এবং জহর ঔষধি তারা তার আকর্ষণ করেছে তার এত তেজ তারপরে যখন বিষ পান করছেন তখন ভাবছেন যদি বিষ পেটে যায় তো সব সবসময় পেটে ঘুড়ুর মুড়ুর ঘুড়ুর হুড়ুর করিবে হজম হবে না পেটে রোগ আনে দিবে আর যদি মুখে থাকে তাহলে আমার মুখ দিয়ে যে কোনো বাক্য বেরাবে সেগুলি জহরি হয়ে যাবে অতএব আমি তাহলে কি করব বলে কেন পেটে রাখবো না মুখে রাখবো মাঝখানে কণ্ঠেতে এমনভাবে ধারণ করলেন শিবজির স্বরূপটা হল দুগ্ধের মতো সুব্রবর্ণ কিন্তু যখন বিষ করলেন তখন তার কণ্ঠটা হয়ে গেল নীল তো সেই দিনের থেকে নামও হলো নীল নীলকণ্ঠ ভগবান সেই দিনের থেকে তার নাম হলো নীলকণ্ঠ মহাদেব প্রীতি গলী বিষাঙ্কে মর দানবা তখন বড় প্রসন্ন হইলেন সব দানবগুলি এবং দেবতারা সব প্রসন্ন হয়ে উঠলেন এদিকে তারপরে হলো কি থেকে বের এখন ব্রাহ্মণগণ আছে সবাই আছে তো ভাবছে ব্রাহ্মণগণ যে গায়েটা যদি আমাদেরকে মিলে তো ঘরে খুব জুদ হবে খুব ঘি হবে আমাদের হোমন আদি কার্য খুব নিষ্পন্ন হয়ে যাবে তো ব্রাহ্মণরা বললেন যে ভাই যদি তোমাদের দুই দলের মত হয় তাহলে এই গায়েটা আমাদের দাও মেগে নিলেন তখন ইনারা বলছে দেবতারা দান বড় বছ হ ঠিক হ্যাঁ দেখো প্রথমে প্রথমে যদি পরিশ্রম করে কোনো জিনিস উৎপন্ন হয় তাকে দানে দিয়া ধর্মের জন্য দিয়া এটা কুচিত আচ্ছা যাও এই গায়েটা ব্রাহ্মণদের দিয়ে দাও ওই গায়ে নিয়ে আলেন যমদমনি ঋষি পরশুরমার বাপের ঘরে ছিল সে ঘটনা আগে হবে ওইখানে গায়েটি দিয়ে দিল হবৃহানি তারপরে যখন চলে গেল তখন হইল কি ন ওই সমুদ্রতে বেরলেন কি ন তৎ উচ্চস্রবা উচ্চস্রবা নামে একটি ঘোড়া বেরাইল ওই ঘোড়াটি দেখবা মাত্র বলি মহারাজ ধরে ফেললেন নেন্দ্র ঈশ্বর শিক্ষয়া কেন আগেই ভগবান গড়েছে লোভ করো না তখন ঘোড়া নিয়ে গেল তারপর হইল কি তত এই রাবতো নাম বারণেন্দ্র হ। তারপর ওই রাবৎ হাতি বেরাইল যার চারটি দাঁত শ্বেত বর্ণ তাকে ইন্দ্র গ্রহণ করলেন তারপরে বের কি না কস্তুমণি যখন কস্তুমণিটি বেরেছে তখন ভগবান বলছে ভাই দেখো যদি তোমাদের দুই দলের আদেশ হয় তাহলে এই মনিটা আমি নিজের বক্ষ অলঙ্কারের জন্য মালায় লাগাবার জন্য যদি তোমরা দুই দলে বলো তাইলে আমি লি এখন বলছে ভাই বহুত পরিশ্রম করেছে দেখো বন্ধুরা পরবর্তনী আলো মন্থনও করলো পিঠের মধ্যে সমুদ্র ধরলো চলো এই যখন চাইছে এই পাথরটা আমাদের কি কাজ দিয়ে দাও ভগবান কণ্ঠেতে কোস্তুমনি ধারণ করলেন তারপর তস হরিষ্ণত তত ভগত পারিজাত তারপরে পারিজাত পুষ্প বের আলো এবং এই যে মৃত সঞ্জীবনী সুবর্ণকরণী বিশল্যকরণী অস্থি সঞ্চারিনী এই যে চারটি ঔষধ এই লতা সমুদ্র থেকে বেরায় দেবতারা দেখলেন যদি এই লতা জন জনসমুদায়ের মধ্যে থাকে তাহলে কেউ মরবে না অতএব দেবতারা সেই লতাগুলিকে নিয়ে যে একদম দুর্গম স্থান গন্ধমাদন পর্বতের মধ্যে লাগিয়ে নিয়ে তারা কখনো মরে না ওই ক্ষেত্রে হনুমানজি এনেছিলেন লক্ষণের শক্তিশালীর সময় চলে গেল তারপরে অনেকগুলি অপসরী বেরে এলেন ওই অপসরী যত বেরিয়েছেন তার মধ্যে খুব প্রমা সুন্দরী ছিলেন মা তারা সেই তারাকে দেখবামাত্র বালি মহারাজ তাকে গ্রহণ করলেন কেন বালির বর আছে আমসাম যুদ্ধ যদি কেউ করে যে যুদ্ধ করবে তার অর্ধেক শক্তি বালিতে যাবে অর্থাৎ বালিকে পরাস্ত করার মতন কেউ ছিল না তারাকে বা দেবী অপসরী ছিলেন স্বর্গ পাঠায় দিয়ে স্বর্গের বিভূষণ কণ্ঠ নিষ্কণ্ঠ সুবাস তারপরে যে তত রূত সাক্ষাৎ শ্রী ভগবত পরা। তারপরে বেড়াইলেন জগদম্বা জগ জননী শ্রী লক্ষ্মী মহারানী যখনই লক্ষ্মী মহারানী অপূর্ব সুন্দরী অপূর্ব সিঙ্গার অপূর্ব শোভা অপূর্ব তার নয়নের শোভা তাকে দেখে সেখানে এমন কেউ নাই যে ইচ্ছা করছে না ব্রাহ্মণরা ভাবছে যদি লক্ষ্মী আমাদের ঘরে আসে তা আমরা ধন্য হয়ে যাব দানবরা ভাবছে লক্ষ্মী যদি আমাদের ঘরে আসে তো আমরা ধন্য হয়ে যাব দেবতারা ভাবছে লক্ষ্মী যদি আমাদের ঘরে আসে তা আমরা ধন্য হব লক্ষ্মী দেবী के देखे देवराज इंद्र दिव्याति दिव्य सिंहसन विराजमान कर समस्त ब्राह्मणगण तिनारा वेद मंत्रेर द्वारा सिद्ध औषधी रस परम पवित्र तीर्थर जल दिए और ओ पंडित जी ओ पंडित जी থাড়া লক্ষ্মী মহারানীকে ছিঁটা দেহ ভাগবত আবির্ভাব হইলেন তো সব দেবতারা মুনি ঋষিরা লক্ষ্মী দেবীর অভিষেক করলেন এবং সকলেই প্রত্যেকের যে সবসে উত্তম উত্তম বস্তু সেগুলি লক্ষ্মী মহারানীকে ভেটে দিলেন সবাই চাইছে এখন দেখো একটা পরম্পরা এইরকম একটা আছে পরম্পরা চাই কুমারী কন্যা বর বরণ করার অধিকারী তার নিজের ইচ্ছা অনুসার অতএব জবরদস্তি করে কন্যার ইচ্ছা নেই কাউকে দিবে এটা উচিত নয় এই রাজাদের স্বয়ংবরা আগে আগে হতো লক্ষ্মী দেবীর হাতে দিব্যাতি দিব্য বড়মালা সমুদ্র দেব প্রদান করেছেন সমুদ্রের পুত্রই তো তো মালাটি নিয়ে লক্ষ্মী দেখছেন যে আমি কার গলায় বড়মালা দিব এইভাবে চিন্তা করতে করতে দেখছেন কি নুনং তপস নমন নির্জয় বলে দেখো নুনং তপ বলে কেউ তো মহান তপস্বী আছে নুনং তপস্য নমন্য বলো মহান তপস্বী কে দুর্বাশা ঋষি এত এত বড় তপস্বী যদি একে বরমালা দিই তো এ তো মহা কোনোদিন সেবায় যদি একটু কমি হয়ে যায় তো সঙ্গে সঙ্গে ভস্ম করে দিবে বাবা এই আমার পতির উপযুক্ত নয় দুর্বাশাটিকে ছেড়ে দিলেন তারপর কী বলছেন জ্ঞানম কচিত তত্র নসঙ্গ বর্জিত দেখছেন বৃহস্পতিজি বসে আছেন বলে জ্ঞানী তো খুব কিন্তু রজগুণের সঙ্গে থাকে তো রজগুণ কোনোদিন সুখের হয় না বুদ্ধি বুদ্ধিভ্রষ্ট হয়ে যায় ই আমার পতির উপযুক্ত নাই বৃহস্পতিকেও ছেড়ে দিলেন তারপরে কচিত মহান স্তু স্তত্র ন কাম নির্জয়ম দেখছেন ব্রহ্মাজি বসে আছে বলে মহান তো হয় জগতের গুরু জগতের পিতা জগতের সষ্টা কিন্তু এ মহাকামী জগদম্মা সরস্বতীর পিছিয়ে বুড়ি নজর গিয়েছিল খারাপ দৃষ্টি গিয়েছিল ই আমার প্রতিরূপযুক্ত নয় ছেড়ে দিলেন তারপর যে সঈশ্বর ও কিং পরত বেপাশ্রয় তারপরে দেখছেন যে ইন্দ্র তিন লোকের স্বামী বলেই তো ঈশ্বর হয় কিন্তু যখন দানবদের শক্তি বেড়ে যায় তখন নিজের রক্ষা করার নিজের সামর্থ্য থাকে নাই তখন ও বিষ্ণুর আশ্রয় লিখে হয় একেও অত পরাধীন স্বপ্নে সুখ নাই ই আমার প্রতিরূপুক্ত নয় ছেড়ে দিলেন ইন্দ্রক তারপরে দেখছেন ধর্ম তত্র নভূত সৌহৃদ দেখছেন পরশুরাম আছে বড় ধর্মাত্মা ধর্মদি শির পুত্র বললে এ তো হেতো মহান কিন্তু দয়াহীন দেখো না একুশবার নিক্ষত্রে করে দিল পৃথিবীকে সব ক্ষত্রে দিকে নিয়ে আসে ও কুরুক্ষেত্রে ব্রহ্ম হদে বলিদান করেছে বলে যার দয়া নেই তাকে বরণ করে লাভটা কী হবে তারপরে বলছে ত্যাগ কচিত তত্র ন মুক্তি কারণ শিবী প্রভৃতি মহারাজ বসে আছেন বলে ত্যাগী তো খুব আছে কেন নিজ শরীর দিয়ে কপতকে রক্ষা করেছিলেন বলে এই ত্যাগে কখনো মুক্তি হয় নাই ব্যর্থ ত্যাগ তো এইরকম ত্যাগীকে পতি করে লাভটা কি না আমার হবে না তারপরে বলছে ধৈর্য নপুংস তেগ নিষ্কৃতি হ্যাঁ কার্ত বীরজা বলছি এই ধৈর্যবান খুব বড় যোদ্ধা হে কার্ত বীরজা অর্জুন আদি বলে দেখো এই বড় লোভী যেমদগ্ন ঘরে কামধেনুকে হরণ করে নিয়ে এলো তো এই আমার উপযুক্ত নয় তারপরে কি করছেন নই দ্বিতীয় গুণসঙ্গ বর্জিত তারপরে দেখছেন সনক সনানন সনাতন সনত কুমার এরা তো মহান শিবেরও বড় ভাই আর মহান ব্রহ্মচারী মহান ত্যাগবৃত্তি কিন্তু এরা গুণসঙ্গ বর্জিতম এরা তো সত্যজতম গুণ এদের কাছে কিছুই নাই। এরা তো অখণ্ড সমাধিতে বসে থাকে যারা অখণ্ড সমাধি বসে থাকে যাদের কিছু চায় নাই নেই তার কাছে লক্ষ্মীর দরকারটা কি অর্থাৎ লক্ষ্মীর কোনো প্রয়োজনে নেই হি আমার প্রতি উপযুক্ত নয় এই ছেড়ে দিলেন তারপর কি দেখছেন নচিতাউর নহি শিল মঙ্গল মার্কন্ড ঋষি আজি বসে আছেন বলে এরা চিরাও অমর্ত হয় সুন্দর নয় হ্যাঁ তপসী সুন্দর নাই একে বর করে কি লাভটা হবে নই শিল মঙ্গলম তারপরে কচিত তদপস্তি না বেদ্য তখন দেখছে ওখানে বসে আছে মনু মনুর পুত্ররা বলে এরা বড় সুন্দর দেখতে তো বড় সুন্দর কিন্তু কদিন বাঁচবে হ্যাঁ ব্রহ্মার একদিনে চোদ্দ মনু খতম হয় অত এদিকে পতি করে কে বিধবা হয়ে থাকবো না না বাবা দরকার আমার পতির উপযুক্ত নয় তারপরে দেখছে যে যত্র ভয়ং পুত্র চপি অমঙ্গলম তারপর এ তো চিরাউ হয় বীর্যবানু হয় কে ভোরে না শিবজি বলো সপি অমঙ্গল দেখো না কানের মধ্যে বিছু লটকে আছে গলার মধ্যে সাপ। হাতের মধ্যে সাপ জটা জুট মন্ডিত বাঘাম্বর পড়া আর সব বিভূতি অমঙ্গল এরকম অমঙ্গলকে সুমঙ্গল কষ্ট মানে ওখানে দেখছে কৃষ্ণ ভগবান আছেন বল সুমঙ্গল কশ নকাঙ্ক্ষ মাম ও তো আমাকে চায় না বল ও না চায় না চাস আমি তো চাই এই বলে রমা মুকুন্দম নিরপেক্ষ বিশিতম নিরপেক্ষ দেখে ওই বড়মালাটি নিয়ে যে বিষ্ণুর কণ্ঠে দিলেন এখানে বাদ করে কোন লাভ নেই তখন সবাই বলে ভাই চলো আবার মন্থন করো সমুদ্রকে তো যখন আবার মন্থন আরম্ভ করলেন শ্যামল তরুণ তো তখন হলো কিনা ওইখানের থেকে পীতাস মোহ রস্ক সুমিষ্ট কুণ্ডল স্নিগ্ধ কুঞ্চিত কে শান্ত শুভগ সিংহ বিক্রম প্রজপিতাম্বর ধারী মহান দীর্ঘ ভুজা বড়ে সুন্দর আর অলঙ্কার আর অমৃতা পূর্ণ কলসম অমৃত ভরা কলস হাতে নিয়ে সমুদ্রের থেকে আবির্ভাব কে শ্রী ধন্যন্তরী ভগবান ধন্যন্তরী ভরী আয়ুর্বেদী জনি যদি না হতেন সংসারে দাবাইয়ের প্রথায় চলত নাই যখন ওনাকে দেখলেন যে অমৃতপুর কলস নিয়ে আছে। তখন দেবতার দানব তারা ছেড়ে ছুঁড়ে দিয়ে মন্থন সব ছেড়ে ছুঁড়ে দিয়ে আর ছুটলেন কোথায় ওই ধন্যন্তরী ভগবানের পিছিয়ে যে উনার হাতে যে কলসটা আছে বলবান বলবান দানবরা গিয়ে যে আমার ব্যস্তি তার হাতের থেকে ছাড়ি নিলেন ভগবান কোশিশ করেছিলেন যে দিব না কিন্তু আটকাতে পারলেন না তারা কলস ছিনে নিল কলস ছিনে বলে অহংপূর্বং অহংপূর্বং নতং নতং ইতিব্রবণ বলে আমি আগে পান করবো তুমি না আমি আগে পান করব। এখন যদি একটু এরকম ঢালি খাতে পায় তবে তো হবে ও ছাড়াচ্ছে ও ছাড়াচ্ছে ছাড়াচ্ছে সময় পাচ্ছেন না ওই কলস নিয়ে ছুটলেন বলে কোথায় গেলেন দেবতা দানব সব ছুটছে অমৃতের পিছিয়ে সে প্রথমে দাঁড়াইছিলেন কোথায় দেখেছিলেন না এলাহাবাদ তারপরে দাঁড়াইছিলেন যে হরিদ্বার তারপরে চলে গেলেন নাসিক তারপরে চলে গেলেন উজ্জয়নি তারপরে আবার সমুদ্রের কিনার এই চার জায়গায় ওনারা খাবার চেষ্টা করেছিল সেই জন্যে চার জায়গায় কুম্ভ হয় কুম্ভ মানে কলস আর অমৃত কি ওনার তো ওই অমৃতের পিছিয়ে আর আজকাল অমৃত কি না কথামৃত নামামৃত অধরা অমৃত এই সবের জন্যে সবাই যায় কুম্ভ মেলা জুড়ে যখন পুনরায় সেখানে চলে গেলেন তখন দেবতাদের মুখ শুকিয়ে গেছে হায় এত পরিশ্রান্ত হলাম আর অমৃত চলে গেল দানবের হাতে এইভাবে তারা বিষণ্ন হয়ে আছে ভগবান বলে চিন্তা কেউ করো ওর মধ্যে হয়েছে যে সুন্দর এক পনেরো বছরের কুমারী কন্যার রূপটি ধারণ করে কি তার অলঙ্কারের শোভা আর কি তার চলন বলনের শোভা এ তো কেউই নিশ্চয় করতে পারবে না আর কি সুন্দর মধুর স্বর বামা কণ্ঠী মহিলাদের মতন দিয়ে বেশ সুন্দর গান করতে করতে নাচতে নাচতে যখন ওই সামনে এসেছে তার আওয়াজটা যখনই কানে গেছে সব জানা বলছে দেখো দেখো কি ওলা আরে ভাই কে এই দেখে তারা অমৃতের কথা সব ভুলে গেল ভুলে যে মহিনী রূপের দিকে ধাবিত হয়েছেন যখন মোহিনীর উপর দিকে ধাবিত হয়েছে তো বলছেন অসুরাংশ মোহিনীকে বলছেন দেখো দেবী নুন বিধিনা শুভ্রু প্রেশিতা শ্রী শরীরে নাম নিশ্চয় বিধাতাই তোমাকে নির্মাণ করে আমাদের কাছে পাঠিয়েছে দানবরা বলছে আচ্ছা দেবী বয়ংকশায় আমরা কশ্যব সন্তান ভাতর কৃত পৌরুষ আমাদের প্রভাব দেখো সমুদ্র মন্থন করে অমৃত বের করে নিয়েছি অহংকারের কোনোদিন ফল ভালো হয় না করলেন তো ভগবান আমরা করেছি বুক ফুলিয়ে বলছেন না দানবরা তো দেখো এই অমৃত কলস এখন তুমি আমাদের একটা কাজ করো বলে কি বলো তুমি অমৃত নিয়ে যাতে আমাদের বিরোধ না হয় সেরকম সকলকে বিভাজন করে দাও ভগবান বলছেন আচ্ছা কথম কশ্যপ দায়াদা পুংশ চল্লাম কশ্যপজি মহারাজ তো ত্রিকালদর্শী মহর্ষি কত বুদ্ধিমান জিতেন্দ্রীয় আর তার পুত্র তোমরা আমি একটা পুংস চলি আমাকে তোমরা কি করে বিশ্বাস করতে পারো এ সম্ভব নয় যখন এই কথা বলেছেন তখন এই কলসটা নিয়ে বলে দেবী তোমার যেমন সুন্দর রূপ যেমন তোমার সুন্দর মানে বাণী তেমনি তোমার আচরণটি হবে এই নাও কলস এই বলে ভগবানের হাতে কলসটি সতই দিয়ে দিলেন যখন দিয়ে দিলেন ভগবান কলসটিকে তো লিলেন ভালো করে ধরলেন যে রাত ছাড়াতে না পারে তারপরে ভাবছেন অসুরানাং সুধাদানম সরপানং দুর্নয়ব বলে যেমন সাপকে যদি দুধ পান করাও তো যত দুধ খাবে তত সাপের বিষ বাড়বে তো অসুরদের যদি অমৃত মিলে যায় তাহলে আর সৃষ্টিতে কাকে রাখবে না একদিকের থেকে সব খেয়ে ফেলবে যে কী করে হবে কি ব্যাপার করা যাবে চিন্তা করতে করতে ভগবান বলছেন ঠিক আছে তো বললে মহারানী আপনি পান করান অমৃত বলে দেখো এখন আমার ইচ্ছাতে হবে তোমাদের ইচ্ছাতে হবে না তোমরা এখন কে কি গন্ধ অবস্থায় আছো আর জরা মৃত্যু হরো সুধা এই সুধাকে তোমরা পান করবে এইরকম দেবো না বলতো যাও সব সমুদ্রে স্নান করো নতুন নতুন বস্ত্র ধারণ করো শৃঙ্গার করো তারপরে পঙ্গত বসো তবে মিলবে নালে মিলবে না ভাই বিধান তো ভালো তখন সবাই স্নান করে শৃঙ্গার টিঙ্গার করে কাপড় চোপড় করে হিল্লি মিল্লি হয়ে বসে গেছেন আর ভগবান মহিনী দেবী এদিকে নাচতে নাচতে ঘুরছে তারপরে একদিকে যান দাঁড়ালেন হচ্ছে আজি আজি তখন দানব এক দানব উঠাইল দেবী কি বলছে আমি একটা কথা জিজ্ঞেস করবো বললো এই যে পাতলা পাতলা গোরা গোরা লোক গোলা আছে এরা কে বলে দেবী এরা হল দেবতা দানবেন্দ্র জগৎগুরু জগতের গুরু সব দানব লোক তাদের মধ্যে দেব তাদের কাজ একটু দূরে করে সব দানব হয়ে উঠ উঠে একদম ফটকা দিয়ে যাও তোরা আলাদা পঙ্গত করো সবসে পিছিয়ে যা দেবতারা দেখলে জয় হো প্রভু যত বেউজ্যুতি করা সে কেবতারা এরকম বলেছিলেন কই বাত নেই তো সব দেবতা একসঙ্গে বসে গেলেন দানবরা একসঙ্গে যেখানে দেবতারা বুঝেছেন ঝড় ধরে যেমন গঙ্গাসাগর এক বুধ পেটে গেলে অমর হঞ্জামে তো ফটাফট ফটাফট ফটাফট দিয়ে যাচ্ছেন আরে ভাই কত প্রেম করে প্রেম দেখায় গেল মনে হয় উপরের উপরের পাতলা পাতলা দেবতাদিকে একটু টুকু দিয়ে আর নিচের কাড়া গাঢ় আমাদিকে খুব পেট ভরে পেট ভরে দিবে সেইরকম মনে কলা খাতে থাকলে এখন ভাবে যখন দেখলেন কিছুক্ষণ পরে সর্বানু সর্বানু নামে দেবতা দানব সে ভাবছে ভাই মনে হচ্ছে ডাল কালা এর মধ্যে কিছু ছল চাচুরি মায়া চলছে উচুপে এদিকে সূর্য এদিকে চন্দ্রমা মাঝখানে ঢুকে যেমনি করেছে ভগবান যেমনি চক্র ফেঁকলেন চক্রের দ্বারা সর্বানু মাথাটা কেটে দিলেন কিন্তু অমৃত পেটে চলে গেছে জন্য সে মল্য মুখটা হয়ে গেল রাহু অশরিতটা হয়ে গেল কেতু নবগ্রহের মধ্যে রাহু কেতু দুজন স্থাপনা হয়ে গেল আর দেখতে সব দেবতানকে দিয়ে আর অমৃতের কলসটা দেবরা ইন্দ্র করতে লুকালে কিন্তু ফুরাবার জিনিস নয় সেময় বস্তু তো দেব ইন্দ্র ওকে নিজের মানে তর্জনীয় আঙুলের দ্বারাই তাকে এমনভাবে যুক্ত করে রাখিলেন যে কেউ আর দেখতে পাবেন না এই দেখতে দেখতে দেবতারা দেখতে দেখতে দানবরা দেখতে দেখতেই ওই দেবী ছিলেন মোহিনী সব জগৎ মোহনকারী মানে পুরুষরূপ ধারণ করলেন বলো মহানায়ঙ্গতা ধর্ম বলি দেখুন দেখুন আমরা সকলে এত পরিশ্রম করলাম আর দেবতাদিকে অমৃত দিল আমাদেরকে দিল না এর বিষ্ণু আমাদের সঙ্গে কবট করলো ছল করে বলে অমৃত খেলে মারো দেবতাদের ভগবান এক দু তিন পালিয়ে গেলেন আর সেখানে দাঁড়া দাঁড়িয়ে নাই চলে গেছেন এখন বলি মহারাজের সেনা আর সেনা। সেমনা কমাসান যুদ্ধ চলিল দেবাসুর বিনাশভূত কত দানব মরছে কত দেবতা মরছে কিন্তু দেবতারা মরছে নাই অমৃত খেয়েছে এদিকে হলেও কি এরকম হইতে হইতে হচ্ছে এমন অসুরের মায়া রচনা করল দানবরা যে দেবতারা সব ঘাবড়িয়ে গেলেন কোনো উপায় জানেন না যে এই মায়ার থেকে কিভাবে আমরা বাঁচতে পারব সে জানে না তখন করলেন কি না তারা সব ছেড়ে দিয়ে গোবিন্দের স্বর্ণাপন্ন হলেন যখনই স্বর্ণাপন্ন হয়েছে তখন শ্রী গোবিন্দ এসে তাদের মধ্যে সভা করে আর তাদের মধ্যে প্রবেশ হয়ে করলেন যে সৃজ মানাসু মায়াসু বিষয়ী হ্যাঁ দৃষ্টামৃধে তখন ওইখানে যখন উনি এসে দাঁড়িয়ে করলেন কি সুদর্শন চক্রকে চালালেন ওই চক্রের তেজে দেব দানবদের সব মায়া অন্তর্ধ্যান হয়ে গেল আর গরুড় বাহনেতে ঘুরছেন এই দেখে বলছে দৃষ্টা মৃধে গরু বাহ মিভারি বাহ তো সিংহ বাহন কে আবিদ্য সুল মহি নথ কাল নেমি কারনেমি দানব সে ত্রিশুল নিয়ে আর গরুর রূপে চালালেন ভগবান চক্রধরাও ওই ত্রিশুলকেও নষ্ট করলেন কাল নেমিকেও নষ্ট করলেন ওই কারনেমি বিদ্বেষ করে কংস হয়েছিল দুর্মিল দানবের রূপে। এদিকে মালি সুমালি অতি ভালো যুধি পেত তূর্য মালি আর সুমালি দুজন বলি থেকে বলশালী ছিলেন তারা যখন বিষ্ণুর দিকে ধাবিত হলেন তাদের চক্রের দ্বারা শেষ করে দিলেন তারপরে দেখলেন যে আর যে দানব আছে তাদেরকে জয় করে এই বলে ওই দুজনকে তিনজনকে মেরে দিয়ে মালি সুমালি আর কান্নেমি তিনকে মেরে দিয়ে ভগবান অন্তর্ধান হয়ে তারপরে সুখদেবজি বলছেন আথ সুরা প্রত্যুপলব্ধ চেত সরস্ব পুংস পরমানুকম্পা তবে তারা পরম পুরুষের অনুকম্পা লাভ করে তখন বৈরচনের সামনে এসে গেলেন দেবরাজ ইন্দ্র আর বলে দেখো তুমি অপরাজিত মানিন তুমি মনে করছো তোমার কোনোদিন পরাজয় হবে না আজ যদি তুমি পালিয়ে না যাও তাহলে তোমার বাঁচার উপাযনে। উপায় নেই বলি মহারাজ ইন্দ্র দেখো সংগ্রামে বর্তমান কর্মনা কীর্তির জয় মৃত্যু সর্বেশাং সুর অনুক্রমার যারা যুদ্ধে দাঁড়াবে একজনের হার একজনের জিত ইতো নিশ্চিত এর কোন এই যে তুমি গালবাজার কথা বলছো তত্র দুপণ্ডিতা এর দ্বারা মানুষ হচ্ছে তুমি ইন্দ্র সহ্য করতে না পারে চালাল যে যখন বলি মহারাজ বলি মহারাজ মূর্ছাহ জমিতে পড়ে গেলেন সখায়ং সখায়ং পতিতম দৃষ্টা জম্ভ বলি সখ জম্ভ নামে দানব বলি মহারাজের মিত্র ছিলেন তেমনি তিনি দৌড়ে এলেন শক্ষুর অশ্বাপী সমাচরণ মানে আমার শখাকে মানল অত আমি ইন্দ্রকে ছাড়বো না এবারে যখন এসেছে দেবরাজ ইন্দ্রকার সিংহ বাবা সাদ্য গদা মুদম্য রংহা যত্রাবতার চক্রং গজং চশু মহাবল এসেই গদা নিয়ে ইন্দ্রকার ঐরাবত হাতিকে মন করলেন গদা প্রহার ব্যথিত ওই হাতি ছিড়ে দিয়ে আর মাতলির রথেতে বসে গেলেন ইন্দ্র তারপরে বজ্র দিয়ে ওই উনা কো নিধন করলেন বল পাকস্তত্রা পেত তু ত্বরান্বিতা তখন নমচি আর বল দুজন দৌড়িয়ে এলেন ইন্দ্রের কাছে যুদ্ধ করিবে বছরই পৌরুষ সেই বড় গালি দিতে এলেন তাদেরকেও স্বরের দ্বারাই ইন্দ্রকে তারা একবারে ঢাকিয়ে দিলেন সবাই ভাবল যে আজ ইন্দ্রের আর বাঁচার উপায় নেই তিনি নিজের অস্ত্রের দ্বারা বানের দ্বারা সেই বানগুলোকে নষ্ট করে তারপরে বজ্রের দ্বারা ইনাদেরও নমুচি বল ইনাদিকে সংহার করলেন আর কেউ উপায় নেই তখন হইল কি নমুচি বল নিধন নমুচি সে ইন্দ্রের সঙ্গে বড় লোহা লিখছে ভীষণ যুদ্ধ হচ্ছে যুদ্ধ হতে হইতে ইন্দ্র চালালেন বজ্র নমুচির গায়ে লেগে বজ্রটা মাটিতে পড়ে গেল ইন্দ্র ভাবছে আমার হাতের থেকে বজ্র গেল আর তুচ্ছ একটা দানব তার শরীরে চোট করতে পারল না এ ব্যাপারটা কি চিন্তা করছেন চিন্তা করতে করতেই আকাশ মানি হল হে ইন্দ্র আমি একে বর দিয়েছি এ শুষ্কে মরবে না আর গিলা মরবে না তত উভয়াত্মক কোনো বস্তু তুমি চিন্তা করো এই যখন কানে শব্দ হলো ধায়ন যখন যখন ধ্যান গিলাও হবে না শুখাও হবে না এমন কি বস্তু আছে ধারণ ফেন মথাপশ্যৎ উপায় ভয়াত্মকম যখন তিনটা করে দেখছেন তো সমুদ্রের যে ফেনা সে গিলাও নয় শুখাও নয় সেই ফেনা উঠিয়ে যখন নমোচির দিকে ফিগলেন ও দ্বারাই নমুচির মস্তক ছিল সমাপ্ত করে দিলেন আর যুদ্ধের কেউ নাই তখন সব অপসরীগণ নৃত্য করছে গন্ধর্বগণ গান করছে চতুর্দিকে পুষ্পবষ্টা হচ্ছে জয় জয়কার হচ্ছে ব্রহ্মাজি নারদ দিকে বলছে বেটা নারদ দেখা দেখো যে দানবদিককে নিষেধ করো দেবতাদিকে নিষেধ করো যে নিরপরাধ দানবদিকে কেন মারছে যাও নারদজি আসি বলছে ভগৎভীর অমৃতপ্রাপ্ত নারায়ণ ভুজাশ্রয়ে তোমরা তো নারায়ণের ভুজ আশ্রয় করে অমৃত লাভ করলে আবার এই দানবদিককে এত নিধন করলে এখনো পর্যন্ত এই তো আর যোদ্ধাও নাই নিরপরাধী গরিব এই দানবদিককে মেরে কি লাভ হবে যাও যুদ্ধ করে বন্ধ বন্ধের যুদ্ধ এখন ঋষির বাক্য শুনে সব দেবতা একদিকে দাঁড়িয়ে গেলে তারপরে যত ওই তোমার উচ্চস্রবা ঘোড়া ওই রাব হাতি অফ যা কিছু সমুদ্র থেকে বেরিয়েছিল সব নিয়েটিয়ে জয় জয় করতে করতে স্বর্গে চলে গেলেন নারদজি ওখানে দাঁড়িয়ে আছেন শুক্রাচার্য বলছে দেখো মনিরাজ তোমার কাছে মৃত সঞ্জীবনী বিদ্যা আছে অতএব তুমি মৃত সঞ্জীবনী বিদ্যার দ্বারা তোমার যে সব শিষ্যগুলি মারা গেছে এদিকে জীবিত করে দাও নারদের বাক্য শুনে শুক্রাচার্যজি যত দানব মূর্ছা হয়েছিল যত জন্ম মারা গেছিল সকলকে জীবিত করিলেন বলি মহারাজ যেমন শুয়া মানুষ উঠে তেমনি উঠেই গুরুচরণে অন্নবোধ করলেন এবং প্রণাম করে তা চরণ ধুলি নিয়ে তাকে সঙ্গে নিয়ে রথে বসে নিজের রাজধানী চলে গেলেন ওই দিনের থেকে সর্বাত্মা নিবেদন করে সব কিছু গুরুচরণ সমর্পণ করে গুরুদেবের সেবা করতে থাকলেন কে বলি মহারাজ সেবা করছেন এদিকে হইল কি এইসব ঘটনা শুনেছেন ভোলে বাবা ভোলে বাবা বলছে পার্বতী চলো ভগবানকে দর্শন করতে যাই নিশম মেদম যুপেন দানবান মোহিত্যাসুর হরি সোম অপায়ত ভোলে বাবা শুনলেন যে মহিলা রূপ ধারণ করে আর অমৃতপান করাইলেন সব দান দেবতাদিকে দানবদিকে বঞ্চিত করলেন তো বলে চল পার্বতী প্রভুকে দেখিয়া আসে প্রভু গেলেন এই যে যে ভোলেনাথজি বৈকুণ্ঠে পৌঁছে গেলেন সঙ্গেতে মা পার্বতী বৃষ্টিতে আরোহণ করে গেছেন যে কি দেব দেব জগৎ ব্যাপী জগদীশ জগন্ময় আপনি আপি ভগান তমাত্মা হেতু ঈশ্বর হে দেব দেব হে জগৎ ব্যাপী সকলের আত্মা সকলের কারণ কারণ তুমি হোক ভগবান আবার তার ময়াদিষ্ঠা তুমি যত যত অবতার ধারণ করেছো আমি তো সবই দর্শন পেয়েছি কিন্তু এখন যে নতুন রূপ ধারণ করেছিলেন হ্যাঁ মোহিনী রূপ ওই দেখার জন্য আমি আপনার দামে এসেছি তো কৃপা করে আমাকে ওই রূপ দেখান ভগবান খুব হাসলেন বললেন মহাদেব বাবা দেখো আমি দেখলাম যে এসব দেবতাদের কাজ পণ্ড হয়ে যাচ্ছে তার জন্য আমি মোহিনী রূপ ধারণ করেছিলাম আচ্ছা ঠিক আছে আপনাকে দেখাবো বসুন এখানে ওখানে বসে দিয়ে চলে গেলেন কোথায় অন্দর মহলে তো লক্ষ্মী ঠাকুর বসে আছে বলে লক্ষ্মী বল হ্যাঁ আমি একটা কথা জিজ্ঞেস করব বলে একটা না দুটা করুন না কেন মানা করছে কে বলে বলো দেখি এই জগতে যত মহিলা আছে তাদের মধ্যে সুন্দরী কে বলি এটা আবার করতে হয় যত মহিলা আছে সকলের থেকে সুন্দরী আমি আমার মতন আর আছে বলুন বলে আচ্ছা তুমি সুন্দরী আচ্ছা যত পুরুষ আছে তাদের মধ্যে সুন্দর কে বলে সকলের থেকে সুন্দর তুমি তোমার মতন আর কে আছে বলো আচ্ছা থাকো এই বলে এক কামরার মধ্যে ঘুষে শৃঙ্গার টিঙ্গার করে ঠিকঠাক করে একেবারে মোহিনী রূপ ধারণ করে কি অপূর্ব শোভা অপূর্ব শৃঙ্গার কেন ভোলে বাবার সঙ্গে লড়তি হবে তো সেইভাবে শৃঙ্গার করে যখন এসে ওই যে লক্ষ্মী ভালো করে দেখ বল তো জগতে যত মহিলা আছে তার মধ্যে কে সুন্দর সুন্দরী দেখে শুনে লক্ষ্মী বলছেন প্রভু জগতে যত মহিলা আছে সকলের থেকে সুন্দরী তুমি আমরা যত পুরুষ হচ্ছে তাদের মধ্যেও সুন্দরী এই কারণে তমেব মা তা তো পিতা তমেব তমেব বন্ধু সখাশ তমেবো এই জন্য বলা হয় তাহলে লক্ষ্মী কিছু লক্ষণ চিনা যাচ্ছে কি বলে কিছুই চিনা যায় না ঠিক আছে তুমি থাকো আমি যাচ্ছি এই বলে চললেন কোথায় চললেন একটা নিজের মায়াতে সুন্দর দিব্য বাগিচা করেছেন ওই বাগিচাতে সুন্দর সুন্দর ফুল বিকশিত হয়ে আছে মৌর নাচছে আর হাওয়া চলছে ফুলের সুগন্ধি সব দিকে ঝড়িয়ে পড়ছে যখন ওই সুগন্ধি এসে ভোলে বাবার নাকে লাগলো তখন বলছি পার্বতী যে ফুলের গন্ধ আসছে কোন দিকের থেকে বলে সামনে একটা বাগিচা দেখা যাচ্ছে বলে বাগিচার মধ্যে আমরা যখন এসব তখন বাগিচাটা ছিল কি না বলে আমি তো ধ্যান দিই না বলে আমিও তো ধ্যান দিই তো এই বাচ্চাটা বড় ভালো লাগছে এরকম যখন দেখছেন তখন দেখছেন একটি ছোট গ্যাং হাতে নিয়ে গেঁদটাকে এমনি করে উপর দিকে দিচ্ছে আবার এমনি করে ধরছে আবার জ্ঞানটা যখন চলে যাচ্ছে দড়িয়ে যাচ্ছেন যখন দড়ে যাচ্ছে হাওয়া চলছে হাওয়াতে কখনও বুকের কাপড়টা হাড়ি যাচ্ছে কখনো দেখা যাচ্ছে কখনো কিছু আর মুচকে মুচকে হাসছেন ভোলে বাবার দিকে দেখছে আর নতুন এই একটা পুরুষ লোক কোথার থেকে এলো এইভাবে দেখতে যে কি সোভার কি ভঙ্গি জগতে কেউ দেখাতে পারবে না তো এরকম দেখতে দেখতে ভোলে বাবা বলে এই রূপ তো আমি কখনো দেখি না এইরকম সুন্দরীতে আমি কখনো দেখি না যাক ভগবান যখন আসবে তখন দেখা যাবে এই মহিলাকে একবার আলিঙ্গন করে তো নিজের জীবন স্বার্থ করি এই চিন্তা করে আর যাচ্ছেন ওই মোহিনী দিকে তখন উনি করলেন কি মোহিনী দেবী তিনি একটা গাছের আড়ে যে নিজের অঙ্গটাকে ঢাকিয়ে একটা গাছের আড়ে দাঁড়িয়ে গেছেন তখন গাছের আড়ে দাঁড়িয়ে গেছে বলে বাবার সামালতে না পারে ওই গাছটা সুদ্ধাই আলিঙ্গন করতে গেছেন আর ভগবানের পূজার থেকে গাছটা থেকে হাতটাকে সরিয়ে দিয়ে আর ওখানে থেকে দে দূর। এখন দৌড়েছেন মোহিনী দেবুল গেল গেল তখন ওর পিছিয়ে পিছিয়ে বলে বাবা চললেন এমন ভাবে যাচ্ছেন পার্বতী কুথায় থাকিল লক্ষ্মী কুথায় থাকলো এই দুই দেব তার কারো আর লক্ষ্য নাই বলে বাবারও অনু ইনাই আর উনারও নেই যাচ্ছে যে বলে গেলেন কোথায় ইনাদের বেদটা কিরকম পন্থাস্তু কোটি শতসর প্রগম বাউর থাপি মনস মনিপুঙ্গ বানাম যে মুনি মুিদের মন চলতে পারে নাই এমন বেগেতে দুইজন চলছেন চলতে চলতে কোথায় গেলেন এই মনে করল যে এখন এই ধরল এই ধরল এই ধরল আর করতে করতে চলে যাচ্ছে পরশ হচ্ছে না তো পাহাড় পর্বত গিরি কন্দর সব জায়গায় ভগবান যাচ্ছে। পিছে পিছিয়ে মহাদেব বাবা আগে আগে গোবিন্দ রূপে। তে চলতে চলতে মহাদেবের যে শুক্র যে যে স্থানে স্খলন হয়ে পড়ল সেই সেই স্থানেতে সোনার খনি পাড়ার খনি চাঁদির খনিজ এইসব হয়ে তার তারপরে যখন নিকট এসেছে তখন ভোলে বাবা ভাবছে ভোলে বাবা শান্ত হয়ে গেল ভোলে বাবা ভাবছে আমার বলবৃন্দাবন বিহারী লালে কি যায় দেখছেন যে আমার প্রভুর মায়া আমাকে মোহিত করেছে এর কোনো বড় কথা নয় শান্ত হয়ে গেলেন ভোলেনাথজি চলো যা হ্যা হল পার্বতীজির কাছে এসে ভোলে বাবা উপবেশন করলেন গোবিন্দ তো আপনার ভোলে বাবার তো হয়ে গেছে কাজ চলো শান্তিকর এদিকে বলি যদি এই লীলাটি গোবিন্দ না করত তাহলে জগতে এই যে শৃঙ্গারের পদার্থ সোনার চুড়ি সোনার কুণ্ডল সোনার হার এ কেউ পেত না বা চাঁদির মল চাঁদির কুন্দনি এসব কেউ পেত না তো এই যা ঈশ্বর করে জগতের কল্যাণের জন্য। আর এই যে পাড়ার খনি হল পাড়ার থেকে বহু দাওয়ায় আদি তৈরি হয় এই বোম টম ইত্যাদি সব বহুত কিছু হয় তো এইভাবে লিডাট লিডাট করে যখন পার্বতীর কাছে বসে আছেন তখন গোবিন্দ হাসতে হাসতে হাসি বলছেন ভোলে বাবা যখন ভোলে বাবার সামনে গোবিন্দ এলেন তখন বলছেন অহো দেব মহাদেব হে মহাদেবজি আমি আজ দেখলাম যে তোমার কিরকম নিষ্ঠা কি আমার মায়াতে তং বিবুধ শ্রেষ্ঠ সাং নিষ্ঠাং আত্মনস্থিত আজ তোমার নিষ্ঠা দেখলাম যে তুমি আমার মায়াতে মোহিত হয়েও আমার থেকে বুদ্ধিকে আলাদা করতে পারলে না আতে আমি বহু প্রসন্ন এখন আপনি যান আজ আমার আপনাকে একটা বর দিচ্ছি স্বয়ং গুণময়ী মায়া নতাং অভিভবিষ্যতী এই যে গুণময়ী মায়া সত্য গুণরজতমগুণ বলে গুণমায়া গুণময়ী মায়া তোমাকে পরাস্ত আর কখনোই করতে পারিবে না সেই বটটি শ্রী মহাদেব বাবাকে গোবিন্দ প্রদান করলেন তারপরে পার্বতী মাকে সঙ্গে নিয়ে ভোলে বাবা নিজের আশ্রমে গেলেন এদিকে নিজের আশ্রমে থাকিলেন গোবিন্দ এদিকে হইল কি প্রসঙ্গ বললেন সমুদ্র মন্থনে তারপরে বলছেন মনুর্বিবশত পুত্র শ্রাদ্দ দেব ইতিশ্রুত সপ্তম বর্তমানু যদ্যানিমে শ্রেণু বিবশৎ মনু হইল তো ই ঠাকুর নভগশ্চব ধৃষ্টিরেবচ করুষান পৃষদ দশম বসুমান স্মৃত মনুরব সত্যৈতে দশ পুত্র পরন্তপ আদিত্যাশব রুদ্রা বিশ্ব দেবাম মরুগণা অশ্বিনা মৃত ভাব রাজন ইন্দ্রস্তেশং পুরন্দর এইভাবে যে মনু হয়েছিল যত চৌদ মনু তোর কথা বললেন বুঝে দেখো অষ্টমে আয়াতে সাবর্ণী অষ্টমে সাবর্ণী মনন্তর নবমে দক্ষ সাবর্ণী মনু দশমে ব্রহ্ম ব্রহ্মসাবরণী মনু আর একাদশে ধর্ম সাবরণী মনু দ্বাদশে রুদ্রসাবর্ণী মনু ত্রয়োদশে দেবসাবরণী মনু আর চতুর্দশে ইন্দ্র সাবর্ণী মনু এইভাবে চৌদ্দ মনন্তরের নামগুলি বললেন শ্রী সুখদেবজি মহারাজ এখন বলছেন এই যেমন প্রথমে বলে দিয়েছি আমি যে মনু মনুপুত্র ঋষি দেবতা যক্ষ এইগুলি হয় মনুরা সৃষ্টি করে সৃষ্টিকে পালন মনুপুত্র করে দেবতারা কর্মের ফল দেয় ব্রাহ্মণরা কর্ম ধর্ম আচরণ করান যক্ষ সূর্যের সাহায্য করে রথ চালান এইভাবে সংসার যাত্রাটি চলছেন এইসব শুনে পরীক্ষিত তোমার রাজা পরীক্ষিত বলছেন ভগবান তো বললেন এই যে বলি মহারাজ ইনার কাছে ভগবান যে তিন পা ভূমি ভিক্ষা করে নিয়েছিলেন কি হেতু কেন গেছিলেন শুনো তাহলে পরাজিত শ্রী রসুভি হাপিত ইন্দ্রেন রাজন ভৃগুভী সজীবিত ভৃগু ঋষির পুত্র হলেন শুক্রাচার্যজী যখন তাকে জীবিত করলেন তো সবকিছু সমর্পণ করে গুরুদেবের সেবা করতে থাকলেন বলি মহারাজ আর যার প্রতি গুরু প্রসন্ন হয় তাকে পরাজয় করিবার কারো সামর্থ্যও থাকে না ভৃগু মহারাজ দেখলেন যে এ তো সব কিছু আমাকেই দিয়ে আমার সেবা করছে তাইলে একে এর মনোরত পূর্ণ করতে হবে এই বলে একটি বিশাল যজ্ঞ আরম্ভ করলেন তো যজ্ঞটি এত নিশ্চিত্রভাবে শুক্রাচার্য মহারাজ করলেন ওই যজ্ঞের অগ্নি যজ্ঞের কুণ্ডত্বে একটা দিব্যাতি দিব্য বিমান প্রকট হয়ে গেল বিমানে দেখছে নানা রকম অস্ত্রশস্ত্র ভরা আছে শুক্রাচার্য বিমানটির পূজা করলেন বলি এই বিমানের পূজা কর পূজা করলেন তারপরে দেখলেন এখন তো বৃদ্ধি যাবে সেই সময় প্রহ্লাদজী মহারাজ বলির নিকট আসেন প্রহ্লাদজির পূজা করলেন প্রণাম করলেন শুক্রাচার্য বল বেটা বলি এই রথের সমারোহ হয়ে সৈন্য তুমি স্বর্গে যাও আর দেবতা দিককে সব পরাস্ত করে স্বর্গের রাজ্য তুমি নিজের কবলে লাও এখন কোন দেবতার সামর্থ্য হবে নাকি তোমার সামনে যুদ্ধ করবে। যে এই বলে রথের মধ্যে দাঁড়াই চাপলেন বলি মহারাজ বড় বড় বীর সেনাদিককে সঙ্গে নিয়ে তারপরে অমরাবতী পুরী গেছেন সেখানে কি সুন্দর অগুরু ধূপের সুগন্ধি বইছে এধার থেকে ধরে দেবীরা যাচ্ছে ওধার থেকে ধরে দেবীরা যাচ্ছে সুন্দর চতুর্দিকে পুষ্পের সুগন্ধি বহমান হচ্ছে সুধর্মাস স্বভাব রাজমান কোথাও নৃত্য কোথাও গান কোথাও কিছু হচ্ছে সব দর্শন করতে করতে ইন্দ্রের ভবনের সামনে যেয়ে বলি মহারাজ বাজালেন শঙ্খ সে যুদ্ধের সংখ্যক ধনী শুনেই বলির হৃদয় ইন্দ্রের হৃদয় কাঁপিয়ে উঠল ইন্দ্র ভাই ভাই ভাই আমার যে পূর্ব বৈরী পূর্ব শত্রু বলি কেন সে তেজ উর্জিতা কে কে এত শক্তি দিল যে পুনরায় এখানে যুদ্ধ করতে হয়েছে তো চিন্তা করবে গুরুদেবের কাছে যায়। গুরুদেবকে যায় বৃহস্পতি বলছে গুরুদেব এরকম আমার পূর্ব বৈরী বলি মহারাজ পুনরায় যুদ্ধে তৈরি হয়ে এসেছে একে কে তেজ দিয়েছে জানামি ভগবান শত্রুর উন্নতের কারণ বৃহস্পতি বলছেন ইন্দ্র তোমার শত্রুর এত তেজ বর্ধনের কারণ আমি জানিছি ভেগুবীর দত্ত শুক্রাচার্যজি একে তেজ বাড়িয়ে দিয়েছে অতএব এর সামনে যে যাবে সেই ভস্ম হয়ে যাবে বলে মহারাজ যখন উনার গুরু ওনার এত তেজ বাড়াইলো। তা আপনি তো আমার গুরু আপনি আমার তেজ বাড়িয়ে দেন বললে বেটা সেবাতে মেভা মিলে সেবা করবে নাই আর তেজ চাইবে এ কখনো হবে না ও যেরকম সেবা করেছে তুমি কোনো জন্মে সেরকম সেবা করো নাই অত তেজ কোথায় দিব আমি উপায় বলে দিচ্ছি যখন তুমি আমার স্মরণে হয়েছ সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে সব লুকিয়ে যাও আর কোনো উপায় নেই আচ্ছা ইন্দ্র চন্দ্র বরুন, কুবের সব রাজ মানে স্বর্গপুরী ছেড়ে ছুঁড়ে দিয়ে যেখানে সেখানে যেখানে সেখানে তারা সব যে লুকিয়ে গেলেন সব লুকিয়ে গেলেন এদিকে কি হবে উপায় বলি এসে সব রাজ্য দখল তিন লোকের শাসন করতে থাকলেন এবং তিন লোকের শাসন করছেন শাসন করতে করতে দেখছেন অদিতি মা যখন তিন লোকের অধীশর তো বলি মহারাজ হায় হায় আমার ছেলেগুলি কোথায় তারা ভুকে পিয়াসে কোথায় বসে আছে কি করছে হায় কি উপায় করি আমি তো চিন্তা করতে করতে বিষণ্ন হয়ে বসে আছেন এমন সময় কশ্যপ ঋষি তিনি অদিতি মায়ের কাছে এসেছেন মা উঠে আসন দিলেন চরণ ধুলেন প্রতিদেব তার খুব স্বাগত করলেন পূজা করলেন বলছে দেবী তুমি দুঃখী কেন কে তোমার ঘরে কোনো অতিথি এসেছিল তাকে তুমি স্বাগত করনা না কোনো ভিখারি এসেছিল সে নিরর্থক ফিরে গেল কেন তুমি রূপ দুঃখী অদিতি বলছেন ভাদ্রম দ্বিজগবাং বিষণ আপনার আশীর্বাদে অতিথি সেবা অভ্যাস সেবা নিত্য নিয়ম যা কিছু সব সম্পন্ন ঠিক ঠিক আছে কিন্তু ভগবান একটা কথা জিজ্ঞাস করি যে এক মা বাপের চারটি ছেলে হয় কিন্তু যে ছেলে মা বাপের অনুগত হয়ে চলে মা বাপের কথা মতো চলে তারা মা বাপ তাদের প্রতি অতি প্রসন্ন থাকে আর যারা মা বাপের কথা শুনে না তাদের প্রতি সেরূপ প্রসন্ন হয় না বললে হ্যাঁ এই হয় তো বল দেখুন দানবরাও পাঁচ মিনিট অরুকদা পন্ডিতজি পাঁচ মিনিট চলল ওই বাস নেই বলে দেখো দেবতারা সব তোমার অনুগত দানবরা তোমার অনুগত নয় আর তে আপনি এমন একটা কৃপা করুন যাতে আমার ছেলেরা পুনরায় স্বর্গে এসে থাকতে পায় কশ্যপজি শুনে বলো অহো মায়া বলং বিষ্ণু অহো মায়া বলং বিষ্ণু স্নেহবদ্ধদম জগৎ দেখো দেখো ভগবান বিষ্ণুর মায়ায় কিরকম প্রভাব সব জগৎটা মমতার অধীন কশ্যকে পতি পুত্রাদ্যা মোহ এবহি কারণ কে কার পতি পুত্র কেবল মহতেই আমি আমার করতে করতে সব জগৎ চলছে তারপরে বলছেন দেখো উপস্থা আসছে দেখো দেবী যদি তুমি নিজের এই বাসনা পূর্ণ করতে চাও তাহলে তুমি জগদীশ্বর জগ প্রভু শ্রী ভগবানের উপাসনা করো বারো দিন উপাসনা যদি করতে পারো তাহলে তোমার ইচ্ছা পূর্ণ হবে বলে কী করব বলুন বলে এই কামনাতে সৃষ্টি বৃদ্ধির জন্য আমি ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলাম তো জগৎ পিতা ব্রহ্মা আমায় উপদেশ দেন পয়ব্রত ওই পয়াভক্ষ ব্রতম ইদম বারো দিন দুধ খেয়ে থাকতে হবে সকালবেলায় উঠে পৃথিবীকে দণ্ডবোধ করে শরীরে মৃত্তিকা লাগিয়ে নদী স্নান করে ভগবানের সেবা পূজা নিয়ম तपर ब्राह्मण भोजन ब्राह्मण श्रद्धा अतिथि श्रद्धा अतिथि भक्ति सब कर ठाकुर आरत कर ठाकुर सान्निध्ये नित्य कृत्यन इत्यादि करख बारो दिन ये तो सामर्थ्य अनुसार बारोन ब्राह्मण के क्षीर पुरी शाग को भोजन करा तक दक्षिणा दिए माने टने शुद्ध करगवान चिंता करवान तुम सान्निध्ये आस এই কথাটি বোঝে দিয়ে কশ্যপজি চলে গেলেন আর এদিকে অদিতি তিনি ব্রতে আর শুরু করে দিলেন ব্রত আরম্ভ করে দিলেন আর এখন পন্ডিতরা সব সমান নিয়ে শিখরের প্রতিষ্ঠা করতে গেছে তো শিখরের এখানে আপনারা সবাই চলুন সবাই পদ ধুলি দিয়ে আর শিখরটিকে উজ্জ্বল করে দিলেন ঠাকুরের এক মহান কীর্তি থাকি যাবে এই কারণে এখন একটু পর কথা বিশ্রাম দুপর পিছে। একটু সন্ধ্যার দিকে সন্ধ্যার দিকে আজ শ্রীকৃষ্ণের জন্ম এবং নন্দোৎসব শেখ আনন্দ আলাদাই হবে যদি ভগবানের কৃপা হয় তো সেরকম ব্যবস্থাও করা হচ্ছে তো সন্ধ্যার দিকে একটু সংক্ষেপে পাঠ করে কৃষ্ণের জন্ম প্রসঙ্গ এবং উৎসব আদি মানানো হবে বলো বৃন্দাবন বিহারী লাল কি যাও যাও কীর্তনায় কেন के बिहरी लाल की जय जय जय श्री राध जय जय श्री राधे सभी भक्तगण आप लोग भागवत जी की अमृत में कथा श्रवण कर रहे थे अब ऊपर शिखर पूजन होगा तो उसमें सभी लोग वहां खड़े होकर के शिखर देवता का ध्यान करेंगे ब्रज के शिखर हैं ठाकुर जी ब्रज के शिखर कौन है ठाकुर जी तो उनका आज पूजन होगा शिखर पूजन होगा सभी लोग हाथ जोड़ करके जो है शिखर का ध्यान करेंगे और इसके बाद सायंकाल आज हमारे कन्हैया का जन्म है सभी माताएं पीला चंदन आदि लगा कर पीली साड़ी पहन करके ठाकुर जी के उत्सव में बड़े आनंद के साथ हंसते हुए जो है गीत गाते हुए आनंद का उत्सव मनाएंगे बहुत अच्छे पदों के द्वारा पूजे रश्मिदास जी महाराज भी आज भजन गाएंगे नंद द्वारे बधैया बाजे आज नंद बधैया बाजे सायंकाल और आप लोग बहुत भाग्यशाली हैं हमारे शास्त्रों ने बताया है कि तीन चीजें दुर्लभ हैं संसार में तीन चीजें बोले कौन कौन सी चीजें दुर्लभ है बोले पहला दुर्लभ है मानव जन्म यह मानव जन्म भी दुर्लभ है बोले तुलसीदास जी ने तो यहां तक कहा कि दुर्लभ दुर्लभो देह देहो दे नाम छठ भंग बोले ये जो शरीर है यह दुर्लभ है बोले दूसरा दुर्लभ क्या है बोले मानव तो भगवान की कृपा से जन्म मिल जाता है लेकिन मानव जन्म के बाद अगर व्यक्ति के अंदर मोक्ष की भावना नहीं है मोक्ष की कामना नहीं है वो वैसे ही जीवन व्यतीत कर रहा है पशु के समान तो उसका जीवन धिक्कार है तो बोले दूसरा है मोक्ष की कामना और तीसरा है संतों का संग यहां आप लोगों को तीनों प्राप्त है बड़े प्रेम से ऊपर शिखर का पूजन करेंगे बोलो राधा गोविंद भगवान की जय जय जय श्री राधे पूज किशोरी दास बाबा महाराज की जय जय जय श्री राधे श्याम आप लोग सभी एक परिक्रमा करते हुए बाहर आ जाएं जय जय श्री राधे algo de ছুড়ছিলেন <gülüyor> মনে হয় একটাই তো মনে আছে দুটো মনে আছে আর নেই তো I don't know. রাধে রাধে